Dr. William Campbell's book. The brother has asked a very complicated question. The answer is very clear. Major minor religion fraud is prohibited. Ask me a direct question, I'll be too willing to give you a reply. Is milk wed or non -brain? If this was not done, life on the earth would cease to exist. Then could you please prove it authentically? The virginity doesn't exist. If CDC baat hai, smoking is prohibited. That's final. I hope I have answered properly. It's illogical and unsigned. That does not mean Quran is wrong. It has really moved me. people of the world सलमैकुम वाहम्लाहमत डायक आजकलिनेटर अनुष्ठान सरसिंग सम्प्रचार कर पिसे और इन्शअल्लाह परवर्ती देखाना अन्न्य चैने अनुष्ठान शुरू कर आगे अपन केतर्क अनुष्ठान पटभूमिका सम्पर्भि छू कथा बोल अक्सफोर्ड इनियर सम्मानित प्रेसिडेंट मिस्टर जेमस लैंगमैन डायक के कारण सेग्रपथी एन जा सठे इसलम एविंश शतरी विस्तारित आलोचना करते पर विश्वविख्यतोर्ड यूनिवार्सिटी डिबेटिंग सोसाइटी अक्सफोर्ड इनियर सामने उन्नीसशो तेईस साल विभिन्न गुरुतपूर्ण विषय नहीं বিতর্ক এবং আলোচনা অনুষ্ঠানের কারণে এই সোসাইটির বিশেষ খ্যাতি রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাসের পাশাপাশি তারা পৃথিবীর অনেক দেশে অনুষ্ঠানের আয়োজন করে থাকে ড জাকির নায়েক ইনশ সেই সব আন্তর্জাতিকভাবে বিখ্যাত ব্যক্তিদের সাথে থাকবেন যেমন বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সাবেক প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার মার্গারেট থ্যাচার ए उइसटन चार्चल अमेरिकार प्रेसिडेंट बिल क्लिंटन जिमि कार्टर विज्ञानी अलबार्ट आइनसटाइन और विख्यात किसित्व जेमन मैलकम एक्स दालाइल प्रिंस चार्लस मदार तेरसा एचड़ाओलस्टर जेमन क्लिन्ट इस्टउ पियर्स ब्रसनन स्टीफन फ्राए पपस्टार माइकेल जैक्सन जारा अक्सफोर्ड यूनियन सामने ए रख विभिन्न विषय नहीं कथाई लेकिनोत्तर पर्व इके बारे खोलाम परिचालित और इनशल्ला एके बारे सरसि सम्रचार करा हबे। पुरो पृथिवी जुड़े पिस इंगरेजी ए पिस टी उर्दुर मध्यमें बारे अनुरोध करब जा टेक्निकल सहयोगित आब মিস্টার জেমস ল্যাংম্যানের কাছে তিনি অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট আমি মিস্টার ল্যাংম্যানকে অনুরোধ করব যাতে তিনি দায়িত্ব নেন আজকের এই ঐতিহাসিক বিতর্কের যেটা হচ্ছে অক্সফোর্ড ইউনিয়নে ড জাকির নায়েক আজকে যে বিষয়ে কথা বলবেন সেটা হল ইসলাম এবং একবিংশ শতাব্দী আজকে আমাদের সোসাইটির ঐতিহ্য অনুযায়ী আমরা পৃথিবীর শীর্ষস্থানীয় একজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি কথা বলার জন্য আমাদের সোসাইটির মূল উদ্দেশ্য হলো বিভিন্ন মানুষের সাথে আলোচনা ও মত বিনিময় করা আজকের অনুষ্ঠানটিও ব্যতিক্রম নয় আপনাদের সবাইকে জানিয়ে রাখছি লেকচার শেষে আপনারা চাইলে বক্তাকে প্রশ্ন করতে পারেন তাহলে আসুন এবারে আমরা সোসাইটি সবাই মিলে স্বাগত জানাই ডক্টর জাকির নায়েককে আমাদের সামনে কথা বলার জন্য আলহামদুলিল্লাহ <الحمد لله> والصلاه والسلام على رسول الله وعلى اله بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل ان اقربكم عند ان الله عليم صدري ويسر لي امري من لساني يفقهوا قولي so মিস্টার জেমস লিংম্যান সম্মানিত অক্সফোর্ড ইউনিয়নের সদস্যগণ শ্রদ্ধা গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক আলাইকুম আসসালামাইকুম ওয়ার রহমতুল্লাহ বারাকাত সর্বশক্তিমান আল্লাহ স্বানওয়ালার দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক এটা আমার জন্য খুব সম্মান আর আনন্দের যে আজকে কথা বলছি ঐতিহাসিক অক্সফোর্ড ইউনিয়নের সামনে আর আমি অক্সফোর্ড ইউনিয়নকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এর প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যানকে এই অনুষ্ঠানের আয়োজনের জন্য আজকে আমার একবিংশ শতাব্দী ইসলাম এর মূল আরবি শব্দ সালাম যার মানে শান্তি এর আরও একটা মূল আরবি হচ্ছে সিল্ম যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা এক কথা ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা আর যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাকে তখন বলা হয় মুসলিম অনেক মানুষেরই ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটা এই পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে আর নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম এই পৃথিবীতে রয়েছে শরণাতীতকাল থেকে যখন থেকে মানুষে পৃথিবীতে পা রেখেছে আর নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা নন বরং তিনি হলেন আল্লাহ সব তাল সর্বশেষ ও চূড়ান্ত রাসুল ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে পবিত্রকরণের বিভিন্ন শিক্ষা যেটা এই পৃথিবীতে এসেছে চোদ্দশ বছর আগে এটা কি সম্ভব যে বর্তমানে সামগ্রিকভাবে পুরো মানব জাতি এই একবিংশ শতাব্দীতে দিক নির্দেশনা পেতে পারে যে জীবন জীবনযাপন করব এমন এক বই যেটা চোদ্দশো বছরের পুরনো আর এখানে এই প্রশ্নের উত্তরটা অবশ্যই না হতো যদি বইটা লিখত কোনো মানুষ তবে এই পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ সালান সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লুআাল্লামের উপরে পবিত্র কোরআন হচ্ছে মানবতার প্রকাশ্য ঘোষণা এটা হচ্ছে দয়া ও জ্ঞানের এক ঝর্ণাধারা বিপদগামীদের দিক নির্দেশনা সতর্ক সতর্কবাণী দ্বিধাগ্রস্তদের জন্য নিশ্চয়তা নিপীড়িতের জন্য সান্ত্বনারবাণী আর হতাশাগ্রস্তদের জন্য আশার আলো পবিত্র আল্লাহ আল্লাতালার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের উপর যদি কেউ দাবি করে যে অমুক বইটা আল্লাহর বাণী যদি প্রমাণ করতে হয় যে বইটা আসলে আল্লাহ সবানওয়াতার বাণী তাহলে বইটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে অনেক আগে একটা সময় ছিল যখন অলৌকিক নিদর্শনের যুগ ছিল পবিত্র কোরআন হচ্ছে সবচেয়ে সেরা নিদর্শন পরবর্তীতে আসলো সাহিত্য আর কবিতার যুগ আর মুসলিমদের পাশাপাশি অমুসলিম আরব বিশেষজ্ঞগণ স্বীকার করেছেন যে পবিত্র কোরআন হচ্ছে আরবি ভাষায় পৃথিবীর বুকে সবচেয়ে সেরা সাহিত্যকর্ম তবে বর্তমানে কোনো ধর্মগ্রন্থ যদি অনেক কাব্য করে বলে যে পৃথিবী সমতল কোন আধুনিক মানুষ কি সেটা বিশ্বাস করবে অবশ্যই এখানে উত্তর হবেন না কারণটা হচ্ছে এখন সেই সাহিত্য আর কবিতার যুগ নেই বর্তমানে আমরা রয়েছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগে তাহলে আসুন দেখি এই পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নাকি বেমানান নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত পদার্থবিজ্ঞানী বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন আর আমি শুনেছি তিনিও এই অক্সফোর্ড ইউনি সামনে কথা বলেছিলেন তিনি বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান হচ্ছে খরা। আর বিজ্ঞান ছাড়া ধর্ম হচ্ছে অন্ধ আপনাদের মনে করিয়ে দেই পবিত্র কোরআন বিজ্ঞান মানে সায়েন্সের বই না এস সি এটা হচ্ছে সাইনের বই এস আই এটা হলো আয়াতের বই ছন্দেবদ্ধ কথামালার বই আর পবিত্র কোরণানে রয়েছে ছয় হাজারেরও বেশি সাইন ছয় হাজার আয়াত আর তার মধ্যে এক হাজারের বেশি আয়াত বলছে বিজ্ঞান নিয়ে কথা আমার আজকের লেকচারে আমি শুধুমাত্র বিজ্ঞানে প্রতিষ্ঠিত সত্যগুলো নিয়ে কথা বলবো। আমি বিজ্ঞানের বিভিন্ন অনুমান বা থিওরি নিয়ে কথা বলব না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 ইমানকে শুদ্ধ করার জন্য বিন হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় दया अर्जन करें बोझार गुरुपूर्ण अनुष्ठान कुरान कह बुधवार रत आठ ट्रचार सकाल साढ़े छंगे भी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 আর কি আছে সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী की। शेख मंगलवार प्रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नीस टी সংশোধনের জন্য সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কি কি আদাব আমাদের ফলো করা দরকার সবচেয়ে বেশি জরুরি হচ্ছে বেশি জ্ঞান অর্জন করা সাধারণ মনটা বড় করতে হবে মতান্তর থাকতে পারে কিন্তু যেন মনান্তর না থাকতে পারে একমাত্র ইসলাম বাস্তব সমাধান তাদের মাইন্ড কে চেঞ্জ করা দরকার আমার কাজ হবে ভুলগুলি না খোঁজানো তাদের ইস্তি থেকে শিক্ষা শিক্ষা সামাজিক উন্নতির জন্য ইসলাম কেন এত গুরুত্বপূর্ণ জানার জন্য দেখুন ইসলামী সমাজের গুরুত্ব সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে কয়েক যুগ আগে উনিশশো সত্তর দশকে একদল বিজ্ঞানী ব্যাখ্যা করেছিলেন যে এই বিশ্বজগত কিভাবে সৃষ্টি হয়েছে এজন্য তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন এটাকে তারা বলেছিলেন বিগ ব্যাং এই বিজ্ঞানীরা বলেছিলেন যে প্রথমে এই বিশ্বজগত ছিল একটা বিন্দু তারপর সব কিছু আলাদা হয়ে গেল একটা বিস্ফোরণে তারপর সৃষ্টি হলো গ্যালাক্সি নক্ষত্র গ্রহ সূর্য পাশাপাশি পৃথিবী যেখানে আমরা বাস করি এটাকে তারা বললেন বিগব্যাং এটা বিজ্ঞানীরা জানতে পেরেছেন চল্লিশ বছর আগে আর কোরআন উল্লেখ করেছে চোদ্দশো বছর আগে আমবিয়া। সুরা নম্বর একুশ্বর তিরিশ বলা হয়েছে অবিশ্বাসীরা কি এটা দেখে না সামাওয়াতি আকাশমন্ডলীয় পৃথিবী ও তোপ্রতভাবে মিশেছিল আর আমি তাদের আলাদা করে দিলাম এই বিগ ব্যাং যেটা বিজ্ঞানীরা জেনেছে কিছুদিন আগে সেটা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে চৌদ্দশো বছর আগে আগের দিনে এক সময় মানুষ মনে করত যে পৃথিবী সমতল এরপর পনেরোশো সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবীর চারপাশে জাহাজে করে ঘুরে আসলেন তখন তিনি প্রমাণ করেছিলেন যে আমরা যে পৃথিবীর বুকে বসবাস করি এটা আসলে বর্তুল আকার কোরআন এটা বলেছে চোদ্দশো বছর আগে সুর না জিয়াত অধ্যায় নম্বর উনআশি আয়াত নম্বর তিরিশ এবং তিনি পৃথিবীকে করেছেন ডিম্বাকৃতি দাহাহা শব্দের আরেকটা মানে হচ্ছে বিস্তৃত আর আমাদের পৃথিবীও বিস্তৃত অন্য আরেকটা অর্থের মূল আরবি শব্দ হচ্ছে দুইয়া যার মানে হচ্ছে ডিম আর আমরা সবাই জানি যে পৃথিবী একটা বলের মতো গোলাকার নয় পূর্ব আর পশ্চিমে চাপা এটা আসলে বর্তুল আকার আর যদি ভালো করে দেখেন এই দাহাহা শব্দটা কোন সাধারণ ডিমকে বোঝাচ্ছে না এখানে বিশেষ করে উঁট পাখির ডিমকে বোঝানো হয়েছে আর খেয়াল করলে বুঝবেন যে একটা উঠপাখির ডিমও আসলে বর্তুল আকার চিন্তা করেন পবিত্র কোরআন চোদ্দশো বছর আগে বলেছে যে এই পৃথিবী আসলে হচ্ছে বর্তুল আকার আগে মানুষ ভাবত যে চাঁদের আলো নিজস্ব আলো কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো নয় এটা আসলে প্রতিফলিত আলো ধার করা আলো করণ বলছে সুরফুর কান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর একষট্টি তিনি কত মহান যিনি আকাশে সৃষ্টি করেছেন রাশিচক্র সেখানে স্থাপন করেছেন সূর্য প্রদীপ যার নিজস্ব আলো এবং চাঁদ যার ধার করা আলো প্রতিফলিত আলো তাহলে কোরআন বলছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো ধার করা আলো যেটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে কিছুদিন আগে মানে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে আমি যখন স্কুলে ছিলাম আমি স্কুল পাশ করেছি উনিশশো সালে ২৯ বছর আগে সেখানে আমি বিজ্ঞানের বইয়ে পড়েছিলাম যে সূর্য কক্ষপথে প্রদক্ষিণ করে কিন্তু তার নিজে অক্ষের চারপাশে আবর্তিত হয় না আর কোরআন বলছে সুরা আম্বিয়া অধ্যায় নাম্বার একুশ আল্লাহ সৃষ্টি করেছেন কক্ষপথে সূর্য আর চাঁদ কক্ষপথে প্রদক্ষিণের পাশাপাশি তাদের নিজ অক্ষের চারপাশেও আবর্তিত হয় আর এখনকার দিনে মাত্র কয়েক দশক আগে বিজ্ঞানীরা জানতে পেরেছেন সূর্য আবর্তিত হয় আনুমানিক পঁচিশ দিনে সূর্যের একটা আবর্তন সম্পূর্ণ হয় এখন পৃথিবীর সব দেশের পাঠ্যবইতে এই কথাটা উল্লেখ করা থাকে তারপরও কিছু মানুষ হয়তো তখন বলবে এ আর এমন কি যে কোরআনে জ্যোতির্বিজ্ঞানের কথা বলা হয়েছে কারণ সে সময়ে আরবরা জ্যোতির্বিজ্ঞানে খুব উন্নত ছিল আমিও একমত যে আরবরা তখন জ্যোতির্বিজ্ঞানে খুব উন্নত ছিল তবে আপনাদের মনে করিয়ে দিই যে আরবরা জ্যোতির্বিজ্ঞানে অনেক উন্নতি লাভ করতে পেরেছিল পবিত্র কোরআন নাজিল হওয়ার কয়েকশ বছর পরে তাহলে কোরআন থেকে আরবরা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে জানতে পেরেছিল এর উল্টোটা নয় এরপর হাইড্রোলজির ক্ষেত্রে আমরা স্কুলে থাকতে পানিচক্র পড়েছি সমুদ্র থেকে পানি উপরে উঠে বাষ্প হয় মেঘে পরিণত হয় তারপর একসময় সেটা বৃষ্টি হয়ে মাটিতে পড়ে যায় এভাবে পানিচক্র সম্পন্ন হয় প্রথমবারের মতো পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেন স্যার বার্নার্ড প্যালিসি আর সেটা পনেরোশো সালে পবিত্র কোরনেও পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে চৌদ্দশো বছর আগে কোরণ বলছে সমুদ্রের পানিবাস হয়ে উপরে ওঠে মেঘে হয় মেঘগুলো একত্রিত হয়ে আকাশে ভেসে বেড়ায় বৃষ্টি হয়ে সেটা মাটিতে পড়ে যায় পানির স্তর আবার ভরাট হয়ে পানিচক্র সম্পন্ন হয় পবিত্র কোরণে পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে অনেকগুলো আয়াতে সুরা আলজুমার অধ্যায় নম্বর উনচল্লিশ আয়াত নম্বর একুশ সুরা রুম সুর নূর উদ্যম্বর চব্বিশ নম্বর তেতাশ সুরফ নম্বর সাত আহ নম্বর সাতান্ন সুর র নম্বর তেরো আহত নম্বর সতেরো সুর ফুকান পঁচিশ আটচল্লিশ সুরা ফতিহ্য নম্বর পঁয়ত্রিশ নম্বর তারিখ অধ্যায় ছিয়াশি আধ নম্বর এগারো এইভাবে আমি পবিত্র করণের আরও অনেকগুলো আয়াতের রেফারেন্স দিতে পারি যেখানে পানিচক্র সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া হয়েছে এরপর সমুদ্রবিদ্যার ক্ষেত্রে পবিত্রকরণের একটি আয়াত সিরা ফুরখান নম্বর পঁচিশ আয়াতিপন্ন বলা হয়েছে যে তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেন একটি মিষ্ট এবং সুপেও অন্যটি লোনা এবং খর। তারা মিলিত হলেও পরস্পর মিশে যায় না তাদের মাঝে রয়েছে এক অন্তরায় যেটা অতিক্রম করা যায় না আগেকার দিনে মানুষটা এটা যে পানি দুই প্রকার মিষ্ট এবং লোনা তবে কোরআন যারা পড়তো তারা বুঝতে পারত না যে আল্লাহ এটা বলে কি বোঝাতে চেয়েছেন যে এই দুই প্রকার পানি মিলিত হয় কিন্তু তারা মিশে যায় না আর তাদের মধ্যে রয়েছে এক অন্তরায় যা অতিক্রম করা যায় না এখন বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত হওয়ার কারণে আমরা জানতে পেরেছি যখন এক ধরনের পানি আর এক ধরনের পানির মধ্যে প্রবাহিত হয় তখন যে পানিটা প্রবাহিত হচ্ছে সেটা তার উপাদান হারিয়ে অন্য পানির মতো হয়ে যায় এটাকে এখনকার বিজ্ঞান বলে পরিবর্তনকালীন সমরূপ এলাকা আর পবিত্র পবিত্রকরণ এটাকে বলে বর্জাক এক অন্তরায় আর এটা আপনারা দেখতে পাবেন কেপ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার একেবারে দক্ষিণাঞ্চলে সেখানে আপনারা এই দুই ধরনের পান্নির মধ্যেকার পার্থক্যটা চোখে দেখেও বুঝতে পারবেন আর প্রফেসর হে একজন বিখ্যাত সমুদ্রবিজ্ঞানী তিনি বলেছেন যে মানুষ এটা জানতে পেরেছে কিছুদিন আগে এটা ব্যাখ্যা করা আসলেই কঠিন যে কোরআন কিভাবে এই কথাটা বলেছে চোদ্দশো বছর আগে এরপর জীববিদ্যার ক্ষেত্রে পবিত্রকোরণ বলছে সুরা আম্বিয়া পদ্মা নম্বর একুশ আধ নাম্বার তিরিশ এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে এরপরেও কি তারা বিশ্বাস করবে না চিন্তা করেন আরবের সেই শুষ্ক মরুভূমিতে করণ বলছে প্রাণবান সবকিছু সৃষ্টি হয়েছে পানি থেকে এ কথাটা কে বিশ্বাস করত বর্তমানে বিজ্ঞানের প্রযুক্তি উন্নত হয় আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটা জীবের শরীরের মধ্যে কোষ থাকে আর কোষের একটা মূল উপাদান হচ্ছে সাইটোপ্লাজম যার শতকরা আশিভাগই পানি এখন বিজ্ঞান আমাদের বলে যে প্রত্যেক জীব দেহে শতকরা পঞ্চাশ থেকে নব্বই ভাগ পানি উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে আগেকার দিন আমরা জানতাম না যে গাছপালার মধ্যে পুরুষ এবং স্ত্রী লিঙ্গও থাকে পবিত্রকরণ বলছে শ্রোত অধ্যা নম্বর বিশ আয়াত নম্বর তিপান্ন যে আল্লাহ আকাশ থেকে বাড়িবর্ষণ করেন সেটা দ্বারা উৎপন্ন বিভিন্ন প্রকারের উদ্ভিদের জোড়া একটা অন্যটা থেকে আলাদা এখানে আরবি শব্দ আজওয়াজ মানে জোড়া তার মানে গাছপালারও পুরুষ এবং স্ত্রী আছে তারপর প্রাণীবিদ্যার ক্ষেত্রে আনাম যে আল্লাহ সকল প্রাণীকে যারা পৃথিবীতে বিচরণ করে এবং সকল পাখিকে যারা আকাশে ওড়ে সবাইকে তিনি করেছেন মানুষের মতো সম্প্রদায়ভুক্ত এখনকার দিনের বিজ্ঞান বলে বিভিন্ন প্রাণী এবং পাখি সবাই মানুষের মতো দলবদ্ধ হয়ে বসবাস করে যেটা মানুষ আগে জানত না পবিত্র অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত নম্বর একচল্লিশ কোরআন পিপড়ার জীবন আর যোগাযোগ পদ্ধতি সম্পর্কেও বলেছে সুরানাহল অধ্যায় নম্বর সাতাশ আয়াত সতেরো ও আঠারো এরপর মেডিসিনের ক্ষেত্রে পবিত্রকরণ বলছে আগে আমরা যে মধু পাই সেটা মৌমাছির পেটের ভেতর প্রক্রিয়া হয় এখনকার দিনের বিজ্ঞান বলে যে মধুতে মাঝারি মাত্রার অ্যান্টিসেপ্টিক গুণাবলী আছে আর সেটা মানুষের ক্ষেত্রে ওষুধের মতো কাজ করে তারপর শরীরবিদ্যার ক্ষেত্রে রক্ত সংবহন এবং দুধ উৎপাদনের কথা বর্ণনা করেছে সিরহাল অধ্যায় নম্বর ষোলো এক নম্বর ছিষট্টি কোরআনাবতীর্ণ হওয়ার ছয়শো বছর পরে ইবনে নাফিস তিনি জীব দেহে রক্ত সংবহন এবং দুধ উৎপাদনের ব্যাপারটা পৃথিবীর সামনে তুলে ধরেন এর চারশো বছর পরে তার মানে করোনা অতীর্ণ হওয়ার হাজার বছর পরে উইলাম হার্ভে পশ্চিমা বিশ্বে এই ধারণাটা প্রচার করেন আমরা উইলাম হার্ভের নাম জানি কিন্তু খুব কম লোকে ইভনেন আফিসের নামটা জানে তিনি উইলিয়াম হার্বের চারশো বছর আগেই রক্তসংবহন আর দুধ উৎপাদন সম্পর্কে বর্ণনা করেছেন তারপর ভ্রূণবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআন মানবভ্রূণের বিভিন্ন পর্যায় বা স্তরের কথা একেবারে বিস্তারিতভাবে বর্ণনা করেছে সুরামুমিনুনে পদ্মা নম্বর তেইশ আয়াত ১২ থেকে ১৪ বলা হয়েছে প্রথমে ছিল নুৎফা তারপর সেটা হল আলাকা তারপর মুদগা এরপর ইজামা মানুষ হল তুচ্ছ শুক্রাণু হতে পরিণত এক অনন্য সৃষ্টি তারপর সেটা হয় আলাকা জোঁকের মতো দেখতে একটা বস্তু এরপর সেটা হয় চিবাণু মাংসের মতো তারপর হাড়গোড় হয় সে হাড়গড় ঢেকে দেয় মাংস দিয়ে উনিশশো দশকে প্রথম দিকে এই আয়াতগুলো দেখানো হয়েছিল ডক্টর কিত মূর্খে যিনি সে সময় ছিলেন শরীরবিদ্যা ভ্রূণবিদ্যার উপরে সবচেয়ে সেরা একজন বিশেষজ্ঞ তিনি তখন ইউনিভার্সিটি অব টরেন্টোতে এই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ছিলেন তিনি বলেছিলেন যে পবিত্রকোরণের বর্ণনাটা বর্তমানের এই আধুনিক ভ্রূণবিদ্যার চেয়ে অনেক বেশি বিস্তারিত এখানে স্তরগুলোর বর্ণনা আরও বিস্তারিত আর বলেছিলেন এটা কখনোই সম্ভব না যে একজন মানুষ এই কথাগুলো কোরণে বলে যেতে পারে এই কোরআন অবশ্যই আল্লাহ স্নালার বাণী আর নবী মহম্মদ সাল্লু আলাহ সাল্লামকে আল্লাহর রাসুল বলে মেনে নিতে আমার কোনও আপত্তি নেই সময়সীমিততায় বিজ্ঞান সম্পর্কে খুব বেশি বলতে পারছি না আমি আর একটা উদাহরণ দেব যেটা আছে পবিত্রকোরণে আল্লাহ বলেছেন সুরা কিয়ামাধ্যম্বর পঁচাত্তর আয়ার তিন ও চার যখন অবিশ্বাসীরা বলে যে আল্লাহ তাল্লাহ কিভাবে আমাদের শরীরের অস্থিগুলো একত্র করতে পারবেন যখন মারা যাব কবর দেওয়া হলে হাড়গোড় সব আলাদা হয়ে যাবে শেষ বিচারের দিনে আল্লাহ তাল্লাহ কিভাবে আমাদের শরীরের হাড়গোড় আবার একত্র করবেন আল্লাহ পবিত্রকরণে এর উত্তর দিয়েছেন তাদের বলো আল্লাহ যে শুধু অস্থিগুলো একত্র করবেন তা নয় তিনি একেবারে সঠিকভাবে একত্র করবেন তোমাদের আঙ্গুলের অগ্রভাগ্যে এই কথা দিয়ে কোরন কি বোঝাচ্ছে আল্লা যে শুধু অস্থি একত্র করবেন তা নয় তিনি একেবারে সঠিকভাবে একত্র করবেন তোমাদের আঙ্গুলের অগ্রভাগে। আঠারোশো সালে স্যার ফ্রান্সিস গোল্ড আঙ্গুলের ছাপের নিয়ম আবিষ্কার করেন তিনি বলেছিলেন যে একজন মানুষের হাতের ছাপের সাথে আরেকজনের ছাপ কখনোই মিলবে না বর্তমানে এই আঙ্গুলের ছাপের পদ্ধতি ব্যবহার করছে পুলিশ অপরাধীকে শনাক্ত করতে ব্যবহার করছে সিআইএ এফবিআই পৃথিবীর বিভিন্ন দেশের পুলিশ এটা পবিত্রকরণ বলেছে চৌদ্দশো বছর আগে ফ্রান্সিস বেকন খুবই বিখ্যাত একজন দার্শনিক তিনি বলেছেন বিজ্ঞান সম্পর্কে সামান্য জ্ঞান একজন মানুষকে করে তোলে নাস্তিক তবে বিজ্ঞান সম্পর্কে বেশি জানলে মানুষ এক সর্বশক্তিমান ঈশ্বরকে বিশ্বাস করবে সে জন্য বর্তমানের বিজ্ঞানীরা ঈশ্বরের ধারণাকে বাতিল করছে না ঈশ্বরের প্রতিমূর্তিকে বাতিল করছেন লা ইলাহা ইহা ইল্লাহ্লা আল্লা ব্যতীত কোনো উপাস্য নেই হাফেজ <tun> मान दिए चलें आलम संसर्गे टाए आम्रा। काज दिने आर राते, आर जेने रही कबीरा चाता सफा हुआ दाला चारा क्षमा देख देख बड़ गुना सोमवार और शनिवार सन्ध्या साढ़े पांच टुन सम्प्रचार सकाल छंग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 আমার লেকচারের শুরুতে পবিত্রকরণের একটা আয়াত বলেছিলাম হুজুরাত হুজরত অধ্যয়ন নম্বর উনপঞ্চাশ আয়াত তেরো বলা হয়েছে বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো এমন না যে একে অন্যকে ঘৃণা করবে আর আল্লাহর নিকট সে ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন যার রয়েছে তাকুয়া আল্লাহ তাল্লার কাছে বিচার করার যে মানদণ্ডটা সেটা লিঙ্গ নয় গায়ের রঙ নয় ধনসম্পদ নয় অথবা বয়স নয় সেটা হচ্ছে তাকোয়া আল্লাহকে মেনে চলা ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা যেটা দিয়ে একজন মানুষ আরেকজনের চেয়ে বেশি মর্যাদা পেতে পারে সেটা হচ্ছে ন্যায়নিষ্ঠতা এবং ধার্মিকতা অন্য কোনো মানদণ্ড নেই কোরণ বলছে সুরারুম রুম নম্বর তিরিশ আয়াত নম্বর বাইশ আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে রয়েছে আকাশমণ্ডলীয় পৃথিবী এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য এতে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রয়েছে পবিত্রকরণ বলছে তিনি মানুষের গায়ের রং আর ভাষার মধ্যে বৈচিত্র্য দিয়েছেন যাতে করে জ্ঞানীরা বুঝতে পারে যেটা আল্লাহ সালা নিদর্শন এখানে বলা হয়েছে সার্বজনীন ভ্রাতৃত্বের কথা যে আল্লাহ আমাদের পুরো মানুষ সৃষ্টি করেছেন একজোড়া পুরুষ ও নারী হতে আদম ও হাওয়া ওনার শান্তিতে থাকুন আল্লাহ স্বানওয়ালা বলেছেন সুরা ইসরা অধ্যায় নম্বর সতেরো নম্বর সত্তর আদমা मर्जदा दान कर भारत जैसे मर्यादा दान पुरो मानस जी और इसलम सार्वजन भ्रतित्व कथा बलाराशी ए हाथे कलम देखिए दे प्रत्येक मुस्लिम जरा इसमामधर्म पालन कर তারা প্রতিদিন কমপক্ষে পাঁচবার এই কাজটাকে করে দেখাবে আমি এখানে ইসলাম ধর্মের একটা স্তম্ভের কথা বলছি সালাদ বা নামাজ প্রার্থনা করা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে কাদে কাদ লাগিয়ে দাঁড়াবে আপনার পাশের যে লোকটা দাঁড়িয়ে আছে হোক সে কালো বা সাদা ধনী বা গরিব রাজা বা ফকির যখন আপনি নামাজ পড়তে দাঁড়াবেন কাদে কাদ লাগিয়ে দাঁড়াবেন এভাবে আমরা সার্বজনীন ভ্রাতৃত্বের চর্চা করি প্রতিদিন কমপক্ষে বার। এই ভ্রাতৃত্বের আরেকটা উদাহরণ হল হজ এটা ইসলাম ধর্মের আরেকটা স্তম্ভ যেসব ধনী লোকের সামর্থ্য আছে যাদের স্বাস্থ্য উপযোগী মক্কা ভ্রমণের জন্য হজ করতে তারা জীবনে অন্তত একবার সেখানে যাবে আর হজ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন যেখানে তিরিশ থেকে চল্লিশ লাখ মানুষ আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেমন আমেরিকা কানাডা যুক্তরাজ্য মালয়েশিয়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সবাই এসে আরাফাত ময়দানে তারা একত্রিত হয় আর সে সময় তারা পরে থাকে দুই টুকরো সেলাই না করা কাপড় সাদা রঙের কাপড় আপনি বুঝতে পারবেন না আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা না ফকির আর সবাই তখন মুখে একটা কথাই বলতে থাকে লাব্বাইক আল্লাহম্মা লাভবাইক শোনো হে প্রভু আমরা এসেছি তোমার আহ্বানে ইসলাম হাতে কলমে সার্বজনীন ভ্রাতৃত্বের চর্চা করে অনেক ধর্মই বিশ্বাস করে যে মানুষ সৃষ্টি হয়েছে একজোড়া পুরুষ ও নারী হতে আদম ও হাওয়া তবে কিছু ধর্ম আছে যারা শুধুমাত্র হাওয়াকে দায়ী করে মানুষ পতনের জন্য যে এটাই আদি পাপ তবে কোরআন পড়লে দেখবেন সেখানে আল্লাহ তালার আদেশ অমান্য করা দায়ভারটা দুজনের উপরে দেওয়া হয়েছে আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন কোরআন বলছে সুরা আরফ ও দেনম্বর সাত আয়াত ১৯ থেকে সাতাশ আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন তাদের দুজনকেই এখানে বেশ কয়েকবার সম্বোধন করা হয়েছে তারা দুজনেই আল্লাহর আদেশ অমান্য করেছেন দুজনে তবা করেছেন দুজনকে ক্ষমা করা হয়েছে দায় ভারটা দুজনের উপরই দেওয়া হয়েছে পবিত্রকূরণে এরকম একটা আয়াত নেই যেখানে দায় শুধু হাওয়াকে দেওয়া হয়েছে তবে পবিত্রকূরণে একটা আয়াত আছে সুরতহ অধ্যম্বর বিশ আয়াত নম্বর একশো বলা হয়েছে এখানে শুধু আলম আলাইসাল্লামকে বলা হয়েছে যে তিনি আল্লাহকে অমান্য করেছেন তবে সামগ্রিকভাবে কোরণ পড়লে দেখবেন দায় দুজনের উপরই সমানভাবে দেওয়া হয়েছে এরকম কিছু ধর্ম আছে আর তারা বলে যে মানবজাতির পতনের জন্য দায়ী হল নারী ইসলাম এটাতে বিশ্বাস করে না কিছু ধর্ম বলে এই কারণে হাওয়াকে আল্লাহ শাস্তি দিয়েছেন আর প্রসব যন্ত্রণা হচ্ছে মহিলাদের উপর আল্লাহর অভিশাপ এবং শাস্তির ফল তবে ইসলামে গর্ভধারণ মহিলাদের সম্মান বাড়িয়ে দেয় কোরণ বলছে সুরন নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর এক তোমাকে ধারণ করা গর্ভকে শ্রদ্ধা কর কোরণ বলছে সুরালুকমান অধ্যায় নম্বর একত্রিশ অ্যাধ নম্বর চোদ্দ আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদাচরণ করার জন্য অনেক কষ্ট বরণ করে মা তার সন্তানকে গর্ভধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে কোরণের কথাটা আবার বলা হচ্ছে সুরা আহকাফ অধ্যায় নম্বর ছেচল্লিশ অ্যাথ নম্বর পনেরো আমি মানুষকে বাবা মার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি কষ্টের সাথে মা তাকে গর্ভধারণ করে এবং প্রসব করে কষ্টের সাথে তাহলে গর্ভধারণ মহিলাদের মর্যাদা বাড়িয়ে দেয় কোনোভাবেই তাদের ছোট করে না আর আমাদের প্রিয় নবী বলেছেন এটা আছে সহি বুখারিতে সহি বুখারি হল সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের কথাও কাজের একটা নির্ভরযোগ্য সংগ্রহ সহি বুখারিতে উল্লেখ আছে খন্ড নম্বর আট আদব কায়দা অধ্যায় অধ্যায় দুই হাদিস নম্বর দুই একবার এক লোক নবীকে জিজ্ঞেস করল এই পৃথিবীতে সবচেয়ে বেশি সহচর্য আর ভালোবাসা কার প্রাপ্য নবী বললেন তোমার মা লোকটা জিজ্ঞেস করল তারপর কে নবী আবারও বললেন তোমার মা লোকটা জিজ্ঞেস করলো তারপর কে নবী আবারও বললেন তোমার মা লোকটা চতুর্থবারের মতো জিজ্ঞেস করলো যে তারপর কে তখন নবী বললেন যে তোমার বাবা তার মানে সাহচর্য আর ভালোবাসার থেকে পঁচাত্তর পাচ্ছেন মা আর বাকি পঁচিশ পাচ্ছেন বাবা এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল পাচ্ছেন সিলভার মেডেল এর পাশাপাশি ব্রোঞ্জ মেডেলটাও আর বাবাকে শুধু একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ইসলাম ধর্মের শিক্ষাগুলো আমরা মেনে চলি যদি ভালো করে দেখেন ইসলাম মহিলাদের অর্থনৈতিক অধিকার দিয়েছে পশ্চিমা বিশ্বের তেরোশো বছর আগে বছর আগে ইসলাম একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে এও অধিকার দিয়েছে তারা অন্য কারোর অনুমতি ছাড়াই কোন সম্পদের মালিক বা সম্পদ দান করতে পারবে পশ্চিমাবিশ্ব বিশ্ব মহিলাদের সম্পদের বা দান করার অনুমতি দিয়েছে সেটা হচ্ছে আঠারোশো সত্তরের দশকে সেটা ছিল ম্যারিড উইমেন প্রপার্টি অ্যাক্ট সেখানে বলা হয়েছে একজন প্রাপ্তবয়স্ক বিবাহিত মহিলা তার স্বামীর অনুমতি ছাড়াই সম্পদের মালিক হতে বা সেটা দান করতে পারবেন পরে আইনটা সংশোধন করা হয়েছে ইসলাম মহিলাদেরকে অর্থনৈতিক অধিকার দিয়েছে পশ্চিমা বিশ্বের তেরোশো বছর আগে আর ইসলাম ধর্মে আমরা এই শব্দটা মানি না যে হাউস ওয়াইফ ইংরেজি ভাষা এটা ব্যবহার করা হয় কারণ আমরা মনে করি না যে সেই মহিলার বিয়ে হয়েছে ঘরের সাথে যে তাদের বলবো হাউসওয়াইফ আমরা এইসব ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে হোম মেকার যে ব্যক্তি ঘরটা তৈরি করেন যে ঘরকে গঠন করে যদিও অনেকেরই ইসলাম সম্পর্কে ভুল ধারণা আছে আর অনেকেই মনে করে যে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান নয় সত্যি বলতে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান তবে এই সমান হওয়া মানে অভিন্নতা নয় তারা সমান তবে একই রকম নয় আছে তাদের শারীরিক গঠনে পার্থক্য মানসিক গঠনে পার্থক্য প্রাকৃতিক গঠনে পার্থক্য তাদের ভূমিকাও আলাদা সব মিলিয়ে পুরুষ এবং নারীর সমান কিছু কিছু ক্ষেত্রে মহিলারা হয়তো কিছুটা এগিয়ে আছে আবার কিছু ক্ষেত্রে পুরুষ হয়তো এগিয়ে আছে আপনাদের একটা উদাহরণ দিই মনে করেন একটা ক্লাসে দুজন ছাত্র ছাত্র এ আর বি তারা দুজনেই প্রথম হলো একটা পরীক্ষায় দুজনে একশোতে আশি পেয়েছে যখন পরীক্ষার খাতাটা দেখলেন সেখানে ১০টা প্রশ্ন মানে দশটা উত্তর ধরেন প্রত্যেকটাতে দশ নাম্বার। দেখা গেল এক নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ পেয়েছে দশের মধ্যে নয় ছাত্র বি পেয়েছে দশের মধ্যে সাত এরপর দুই নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি পেয়েছে দশে নয় আর ছাত্র এ সে পেয়েছে দশের মধ্যে সাত আর বাকি আটটা প্রশ্নের উত্তরে দুজনেই পেয়েছে দশের মধ্যে আট যদি যোগ করেন দুজনেই পেয়েছে নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে আছে আর দুই নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি কিছুটা এগিয়ে আছে বাকি প্রশ্নগুলোতে তারা দুজনেই সমান হয়েছে আর সামগ্রিকভাবে তারা সমান একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা কিছুটা এগিয়ে আছে আর কিছু কিছু ক্ষেত্রে মহিলারা কিছুটা এগিয়ে আছে যেমন ধরেন যদি একজন চোর একজন ডাকাত আমার ঘরে ঢোকে তখন আমি বলবো না যে আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি এটা বললে আমার স্ত্রী বা মেয়েকে লড়াই করতে পাঠিয়ে দেব না যেহেতু আল্লাহ আমাকে শারীরিক শক্তি দিয়েছেন তাই লড়াই করার দায়িত্ব আমার পবিত্র কোরআন বলছে সুরানী সাহোদ্দ্য চারা নাম্বার চৌত্রিশ যে আল্লাহ পুরুষকে বেশি শক্তি দিয়েছেন মহিলাদের নিরাপত্তা দায়িত্ব তার তাহলে শক্তিতে পুরুষ কিছুটা এগিয়ে আছে আমি আগে আর একটা উদাহরণ দিয়েছিলাম যখন সন্তানদের সাহচর্য আর ভালোবাসার কথা আসবে বাবা মার প্রতি মহিলারা এখানে পুরুষদের চেয়ে তিনগুণ বেশি সহচর্য পাওয়ার দাবি রাখে মা তিন গুণ বেশি ভালোবাসা আর সাহচর্য পাবে বাবার চেয়ে তাহলে এখানে মহিলারা কিছুটা এগিয়ে আছে তাই কথাটা হচ্ছে ইসলামে পুরুষ এবং নারীর সমান কিছু কিছু ক্ষেত্রে মহিলারা পুরুষদের চেয়ে এগিয়ে আর কিছু ক্ষেত্রে পুরুষরা এগিয়ে আছে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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন প্রতি মঙ্গলবার সকাল সাতটায় বাংলাদেশে Don't move back. লিটল শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহ জল্প মানুষ তো আদম সন্তান স্বাভাবিক তাকে এ ব্যাপারে চিন্তিত থাকতে হবে কিন্তু আমি নিরাশ না মানুষ ক্ষমা করে দেবেন আব্দুল রাজাক বিন ইউসুফিম বিন আব্বাস মুজফার বিনসিম আক্রমুজাম বিন আব্দালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ফারুন হুসেনের ण देखु परिणती सम्प्रचार सकाल साढ़े छंगे पीट टी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 बुधवार और शनिवार रत एगारोटे पुन सम्प्रचार सकाल दस टेल इधर्मेर मूल जो भित्ती हेवलम्रेजन सृष्टिकरता और पालनकर्ता के বিশ্বাস করা আর এই স্রষ্টা আর পালনকর্তা আল্লাহ সামানা তিনি সব মানুষের জন্য একই রকম যদি এটা মানেন যে আমাদের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা এক আল্লাহ সবার জন্য এক শুধুমাত্র তাহলেই সব ধর্মের মধ্যে ভ্রাতিত্ববোধ বজায় রাখা যাবে আর এটাই হচ্ছে পৃথিবীর সব ধর্মের মূল ভিত্তি রিলিজিয়ান বা ধর্ম অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এর মানে কোনো অতি মানবীয় নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা ব্যক্তিগত বা অনেক ঈশ্বরে যাকে উপাসনা করতে হবে আর অনুগত থাকতে হবে তাহলে অক্সফোর্ড ডিকশনের অনুযায়ী ধর্ম মানে ঈশ্বরে বিশ্বাস করা যদি ঈশ্বরকে বোঝেন তাহলে সঠিকভাবে ধর্মকেও বুঝতে পারবেন করুন বলছে সুরা আলে ইমরান উদ্দাহিত এসু সেই কথায় যা আমাদের তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আমরা একাল্লা ব্যতীত অন্য কারো ইবাদত করি না কোরআন বলছে অন্য ধর্মের অনুসারীদের এটা বলো আমাদের সাদৃশ্যগুলো দেখো যেখানে পার্থক্য আছে সেটা নিয়ে পরে আলোচনা করব আসুন সেগুলো মেনে চলি যেগুলো কমন আর সবগুলো প্রধান ধর্মে একটা কমন জিনিস বিশ্বাস আর ইবাদত করা একমাত্র আল্লাহকে কোনো ধর্মকে বুঝতে গেলে অথবা কোনো ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে গেলে এটা সঠিক হবে না যদি আপনি সেই ধর্মের অনুসারীদের কাজকর্মগুলো দেখেন কারণ অনেক সময় সেই অনুসারে নিজেই তার ধর্ম সম্পর্কে ভালো মতো জানে না অথবা ঈশ্বরের ধারণাটাও ঠিক মতো বোঝে না কোনো একটা ধর্মকে বোঝার সবচেয়ে সেরা যে উপায় অথবা কোনো ধর্মে ঈশ্বরের ধারণাকে বোঝার সেরা উপায় হচ্ছে সেই ধর্মের যে পবিত্র গ্রন্থগুলো আছে সেখানে ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে সেগুলো দেখা আসুন আমরা সংক্ষেপে পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা সম্পর্কে জেনে নিই প্রথমে আমরা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা বোঝার চেষ্টা করব হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র আর বিশুদ্ধ দুটো ধর্মগ্রন্থ আছে সেগুলো বেদ আর উপনিশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই এটা একটা সংস্কৃত উদ্ধৃতি এরপর শ্বেতা্ষেত্র উপনিষদে উল্লেখ আছে ছয় নম্বর অধ্যায় অনুচ্ছেদ নয় না মহানীশ্বরের কোনো বাবা মানে, তার কোন প্রভু নেই তার কোন বাবা নেই তার কোন মা নেই তার উপরে আর কেউ নেই এছাড়াও শ্বেতা উপনিষে উল্লেখ আছে অধ্যায় চার অনুচ্ছেদ ১৯ আর আছে যজুরবেদে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন নত্য প্রতিমা আসতে মহানীশ্বরের কোনো প্রতিমা নেই প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার মানে প্রতিমূর্তি ফটোগ্রাফ পেইন্টিং ছবি ভাস্কর্য অথবা একটা মূর্তি বলা হয়েছে মহানেশ্বরের কোন প্রতিমূর্তি নেই কোন ছবি নেই কোনো পেন্টিং নেই কোন ফটোগ্রাফ নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই কোন প্রতিমূর্তি নেই আর হিন্দুদের ব্রহ্মসূত্র হিন্দু এর মূল ধর্ম বিশ্বাস একদম ব্রাহ্মণ দেবতা নাস্তে নেনা নাস্ত কিঞ্চন ভগবান একই হে দূসরা নেই হ্যাঁ হ্যাঁ যারা ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই আর কোথাও কেউ নেই তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন সেখানে আপনারা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন আর হিন্দু ধর্মটা কেউ সঠিকভাবে বুঝতে পারবেন আমরা ধর্মে দেখি ওল্ড টেস্টমেন্টে উল্লেখ করা হয়েছে বুক অব ডিটোরনমি হম্বর ছয় অনুচ্ছেদ চার মুসালাম বলছেন ইসরাশী আমাদের ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন এরপর আছে বুক অব আয়জায় অধ্যায় নম্বর তেতাল্লিশ অনুচ্ছেদ এগারো আমি ঈশ্বর আমি ব্যতীত আর কোনো রক্ষাকারী নেই এরপর আছে বুক অব আয়জায়া অধ্যা নাম্বার পঁয়তাল্লিশ অনুচ্ছেদ পাঁচ আমি ঈশ্বর এবং আমি ব্যতীত আর কোনো উপাস্য নেই আরও আছে বুক অব আয়জায়া অধ্যায় নম্বর ছেচল্লিশ অনুচ্ছেদ নয় আমি ঈশ্বর আর কোথাও কেউ নেই আমি ঈশ্বর আমার মতো আর কেউ নেই এরপর আরো বলা হয়েছে বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ এছাড়াও আছে বুক অব ডিটোরোনার পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় সর্বশক্ত মনিশ্বর বলছেন তোমরা আমাকে ব্যতীত অন্য কোন দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোন রকম প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে কোন রকম মিল আছে আকাশমন্ডলীর কিছু নিচের পৃথিবীর কিছু বা পানিতে কিছুর সাথে তোমরা তাদের সামনে নতুন জন্য হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষা পরায়ণ তাহলে যদি ওল্ডেস্টমেন্ট পড়েন আপনারা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন এবং ইহুদু ধর্মটাকে সঠিকভাবে বুঝতে পারবেন এবারে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে কিছু বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে ধর্মবিশ্বাসের অন্যতম ভিত্তি যিশুখ্রিস্টকে নবী ও রাসুল বলে মানতে হবে সেই মুসলিম আসলে মুসলিমই না যে যীশুখ্রিস্টকে নবী ও রাসুল বলে মানে না আমরা মানি যে তিনি আল্লাহ তালার অন্যতম প্রধান একজন নবীয় রাসুল ছিলেন বিশ্বাস করি যে তিনি ছিলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্তর কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন খ্রিস্টান আর মুসলিমরা এখানে আমরা এক প্রশ্ন করতে পারেন তাহলে পার্থক্যটা কোথায় আমাদের পার্থক্য হচ্ছে অনেক খ্রিস্টানই বিশ্বাস করে বা বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশু খ্রিস্টু বা ইসলাস নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন বিশ্বাস করে যে তিনি সর্বশক্তমান ঈশ্বর সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেলে স্পষ্ট করে বলা এমন একটাও অনুচ্ছেদ খুঁজে পাবেন না যেখানে যিশু খ্রিস্টু বা ইসলাসাল্লাম নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো সত্যি বলতে যদি বাইবেল পড়েন গসপিল্লাভ জনে বলা হয়েছে হদ্দা নম্বর চোদ্দ অনুচ্ছেদ আটাশ আমার পিতা সবার চেয়ে মহান গসপ্লব ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আটাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই গসপ্লব লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপ্লব জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর যীশু মানে ইসলিস বলেছেন আমার ইচ্ছা নয় পূরণ করি সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা তাহলে আরবিদ্যা বললে তিনি একজন মুসলিম সেজন্য আমি বলেছিলাম যে যীশু খ্রিস্ট হলেন আল্লাহ সামানার অন্যতম প্রধান একজন নবী ও রাসুল এরপর যিশু আরো বলেছেন ১৪ বলেছেন তোমরা যে কথাগুলো শুনছ সেগুলো আমার নয় বরং এগুলো পিতার যিনি আমাকে পাঠিয়েছেন এরপর আছে গসপুল্ল জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তিন যিশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন এই হলো অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো একমাত্র ঈশ্বরকে এবং যিশুখ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন এছাড়া পরিষ্কার বলা হয়েছে বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর অনুচ্ছেদ বাইশ বলা হয়েছে হে ইসরায়েলবাসী মন দিয়ে শোনো নাজার শহরের জিশু যে ঈশ্বর মনোনীত মানুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তা সাক্ষী ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে সেটা ঈশ্বর তাকে দিয়ে করাবেন তোমরা থাকবে একবার যীশু খ্রিস্টকে প্রশ্ন করা হয়েছিল যে কোন আদেশটা প্রথমে মেনে চলবো তিনি ঠিক সেই কথাটাই বলেছেন যেটা এর আগে বলেছিলেন মুসালাই্লাম এটা হচ্ছে কসপল অফ মার্কে অধ্যা নম্বর বারো উনিশ উনত্রিশালাম বলেছেন আমাদের প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজন তাহলে যদি বাইবেল পড়েন আপনি খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন খ্রিস্টান ধর্মটাকেও সঠিকভাবে বুঝতে পারবেন আসুন এবারে ইসলাম ধর্মে আল্লাহ ধারণা আলোচনা করি আর ইসলাম ধর্মে আল্লাহ মানওয়াত ধারণা সম্পর্কে সবচেয়ে সেরা যে উত্তরটা সেটা পবিত্র সুরে এসরেখলাস অল্লা তিনি সার্বভৌম চিরস্থায়ী তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি তার সমতুল্য কিছুই নেই এই হল আল্লাহ আল্লাহ চার লাইনের সংজ্ঞা যদি কেউ বলে যে অমুক জায়গায় লোক হচ্ছে ঈশ্বর যদি কেউ এই চারটা পরীক্ষায় পাশ করে আমরা মুসলিমরা আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারব এক নম্বর হচ্ছে বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় দুই নম্বর তিনি হবেন সর্বভৌম চিরস্থায়ী তিন নম্বর তিনি কাউকে জন্ম কখনো জন্ম নেননি চার নম্বর সমগ্র বিশ্বজগতে তাঁর সমতুল্লার কেউ নেই এই হল আল্লাতলা চার লাইনের সংজ্ঞা এটাকে আমরা বলি ঈশ্বর তত্ত্বের লিটমাস টেস্ট অথবা ঈশ্বর তত্ত্বের কোষ্টি আর পবিত্র গ্রণ বলছে সুর আনাম অধ্যা নম্বর ছয় এক নম্বর একশো যে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা উপাসনা করে তাদের তোমরা ভুল করেও গালি দিও না কেননা তারা সীমালঙ্গন করে অজ্ঞানতাবশত আল্লাহ সুমানওয়াল্লাকেও গালি দেবে কোরআন মুসলিমদের নিষেধ করেছে খারাপ কথা বলবে না গালি দেবে না বদনাম করবে না আল্লাহকে ছেড়ে যাদেরকে অন্য মানুষেরা উপাসনা করে বরং কোনো কিছু না বুঝে তারা আল্লাহকে গালি দেবে তাহলে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা বুঝতে গেলে আপনাকে কোরআন পড়তে হবে Ooh.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 एक सहाजे हाथ मानुषर मुखे हसीि फोटाते हमला टाइम दाओ ना दाओ ना दाओ ना, ना देवना देवना देवना कान्यार होते महामूल्यवान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 এবং জাকাতিরো এইট জাকাত সুইফ বিআইসি কোড আই বিও বিজিবি ডুব জি বি ফাইভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডাবল ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট কালাম ওর আন বুঝতে চান ওর আন হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুলু আন শিরোনামে রুলু আন बुजवार जन की विषय ज्ञान रखा जरूरी दिन रात सकाल सन्दाय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 প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশের বিস টিভি বাংলায় बर्तमान दुर्भाग्यजनक इसलमाम मानुष्य भूलधारणा सब चे बेधर्मार बेपारे मानुष्य भूलधारणा सब चे बी से इसलम सम्पर्कें भूलधारणा जन्मानतम एक कारण আমার মতে সেটা হচ্ছে মিডিয়া বর্তমানে আপনারা আন্তর্জাতিক মিডিয়াতে দেখবেন ইসলামের নামে বিদ্বেষপূর্ণ মিথ্যা প্রচারণা করা হয় আপনারা দেখবেন আন্তর্জাতিক খবরের কাগজ আন্তর্জাতিক ম্যাগাজিন রেডিও ব্রডকাস্ট স্টেশন আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল আর ইন্টারনেটে ইসলামের নামে ভুল আর মিথ্যে খবর প্রচার করা হয় আর ইসলাম ধর্মের যে শব্দটা নিয়ে ভুল ধারণা সবচেয়ে বেশি সেটা হচ্ছে জিহাদ এ ব্যাপারে শুধু যে মুসলিমরা ভুল জানে তা নয় এখন মিডিয়ার কল্যানে অমুসলিমরা এই ভুল ধারণা রপ্ত করেছে এখনকার দিনে বেশিরভাগ মানুষ হোক মুসলিম বা অমুসলিম তারা মনে করে যে যুদ্ধটা করছে যে কোনো মুসলিম যে কোনো কারণে হতে পারে ব্যক্তিগত স্বার্থে হতে পারে সুনামের জন্য হতে পারে খ্যাতির জন্য হতে পারে সম্মানের জন্য অথবা কোনো দেশের জন্য যে যুদ্ধটা করছে একজন মুসলিম সেটাকে বলা হচ্ছে জিহাদ জিহাদ বলতে একজন মুসলিমের যে কোনো কারণে যুদ্ধ করাকে বোঝায় না জিহাদ एर मूल आरबी शब्द जहादा जर मान चेटा अथवा संग्राम इसलमिक परिभाषाई जिहद मान चेष्टा और संग्राम निजे खराब आकांक्षार बिुद्धे जिहर आकटा मान चेष्टा और संग्राम समाज के उन्नत करार्जन और माने अत्याचार बिुदे चेष्टा संग्राम जिहा और मान आत्मरक्षारेष्टा और संग्राम जिहद मान चेष्टा संग्राम একজন ছাত্র যদি পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে আরবিতে তাকে আমরা বলবো জিহাদ করছে তাহলে জিহাদ শব্দের মানে চেষ্টার সংগ্রাম বর্তমানে যারা প্রাচ্যের উপর বিশেষজ্ঞ তারা জিহাদ শব্দের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ। যদি পবিত্র যুদ্ধ শব্দের আরবি করেন সেটা হবে হারবম মুকাদ্দাসা আর এই হারবম মুকাদ্দাসা শব্দটা কোরনের কোথাও বলা হয়নি নবী মোহাম্মদ সাল্লা কোনো হাদিসেও বলা হয়নি এই পবিত্রযুদ্ধ শব্দটা যদি আপনার ইতিহাস দেখেন এটা প্রথম ব্যবহার হচ্ছে ক্রুসেডকে বোঝাতে এই ক্রুসেডাররা মানুষজনকে জোর জবরদস্তি করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য করত আর দুর্ভাগ্যজনক ভাবে এখন শব্দটা ব্যবহার হচ্ছে ইসলাম আর মুসলিমদের বোঝাতে কোরআন একেবারে পরিষ্কার করে বলেছে সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর বত্রিশ যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে সেটা যদি হত্যার অপরাধ বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানবজাতিকে জাতিকে হত্যা করল পবিত্রক্রণ বলছে যদি কোনো মানুষ অন্য একজন নিরীহ মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো মানব হত্যা করল আর তাতে আরো বলা হয়েছে যদি কেউ অন্য মানুষের জীবন বাঁচাই হোক সে মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো মানব জাতিরই জীবন বাঁচাল কম্প্যারিটিভ রিলিজিয়ানের একজন ছাত্র হিসেবে আমি পবিত্র কোরআনবাদে পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থ দেখিনি যেখানে সন্ত্রাসের বিরুদ্ধে এত স্পষ্ট করে বলা হয়েছে নিরীহ মানুষকে হত্যার বিরুদ্ধে বলা হয়েছে যদি কোনো মানুষ অন্য কোন নিরীহ মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো অন্য কোন ধর্মগ্রন্থে আমি এরকম কোন অনুচ্ছেদ দেখিনি কোরআনবাদে আর কোনো ধর্মগ্রন্থে এভাবে সন্ত্রাসবাদকে নিষেধ করা হয়নি বলা হয়েছে যদি কোনো মানুষ অন্য মানুষের জীবন বাঁচায় হোক মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো মানবজাতির জীবন বাঁচাল ইসলাম সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে ইসলাম ধর্ম যে কোনো নিরীহ মানুষ হত্যার নিন্দা করে তাদের ধর্ম বর্ণ গোত্র যাই হোক না কেন তারা যে দেশেরই নাগরিক হোক না কেন সে যে ধর্মেরই অনুসারী হোক ইসলাম আর আমি নিজেও সব ধরনের সন্ত্রাসবাদকে নিন্দা করি এছাড়াও নিন্দা করি সেই নাইন ইলেভেনকে যেটা ঘটেছিল দুই সালের নয় সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে আক্রমণ সেখানে কয়েক হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিল নিন্দা করি সেভেন সেভেনকে দুই সালের সাতই জুলাই লন্ডনের বোমা বিস্ফোরণে প্রায় ৫০ জন নিরীহ মানুষ মারা গিয়েছিল এছাড়াও নিন্দা করি সেই সিরিজ বোমা বিস্ফোরণকে যেটা ঘটেছিল বোম্বে দুই সালের এগারোই জুলাই সেখানে একশো জনের বেশি নিরীহ মানুষ মারা গিয়েছিল আমি নিন্দা করি গুজরাটের সেই সাম্প্রদায়িক দাঙ্গাকে যেটা ছিল পূর্ব পরিকল্পিত এটা ঘটেছিল ভারতের গুজরাটে সেখানে কয়েক হাজার নিরীহ মুসলিম নিহত হয়েছিল আমি সব ধরনের নিন্দা করি যেখানে নিরীহ মানুষকে হত্যা করা হয় হোক তারা মুসলিম বা অমুসলিম আর যে ধরনের সন্ত্রাসী কাজে নিরীহ মানুষ হত্যা করা হয় সেটা নিন্দা করতে হবেই আত্মঘাতী বোমা হামলাকেও এখনকার দিনে গত কয়েক দশক ধরে দেখা যাচ্ছে যে একজন লোক তার শরীরে বোমা বাঁধল তারপর গেল একটা মার্কেটে অথবা গেল রেল স্টেশনে বা রাস্তায় তারপর নিজেকে বোমা দিয়ে উড়িয়ে দিল আর নিজের সাথে সাথে মেরে ফেলল আরও কিছু নিরীহ মানুষকে এই কাজটা কোনো ধর্মই সমর্থন করবে না বিশেষ করে ইসলাম আত্মঘাতী বোমা হামলা যেখানে নিরীহ মানুষ মারা যায় এটা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ दुर्भाग्यको इसलम धर्म सबधरण सन्व नंदा कर अती जो सन्वे सबगुलो केंश विंश शत सन््रास नंदा कर सन्ता कर लेभाग्यनक बर्तमान मीडिया प्रचार कर इसलाम एम एक धर्म जेटा सन्त के समर्थन करे प्रत्येक सम्प्रदायछ कुलांगार था যে মুসলিম সম্প্রদায়ের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে মিডিয়া এখানে কি করে মিডিয়া মুসলিমদের মধ্য থেকে সেই কুলাঙ্গারদের বেছে নেয় আর প্রচার করে যে এরাই হচ্ছে আদর্শ মুসলিম এই মিথ্যা প্রচারের কারণে আমরা দেখি যে বেশিরভাগ মানুষ মনে করে ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে কোরআন পড়লে দেখবেন নবীর হাদিস পড়লে দেখবেন পৃথিবীর প্রধান ধর্মগুলোর মধ্যে ইসলাম ধর্ম সবচেয়ে সোচ্চার হয়ে নিরীহমান সত্যার প্রতিবাদ করেছে আর মিডিয়ার প্রচারণার ফলে যারা নেতিবাচক মনোভাবের শিকার হন তাদের মধ্যে আমিও একজন আট মাস আগে ২০১০ হাজার সালের জুন মাসে যুক্তরাজ্যে গিয়ে আমার বেশ কয়েকটা লেকচার দেওয়ার কথা ছিল প্রথম লেকচারটা ছিল ওয়েমলি এরিনাই লন্ডনের ওয়েমলিতে তারপর এলজি জি এরিনা এনএসি বার্মিংহামে এরপর সেফিল্ডের সে ফিল্ড এরিনাই প্রত্যেকটা এরিনাতে দর্শক ধারণ ক্ষমতা ১০ থেকে পনেরো হাজারের মতো আর এগুলো খুবই বিখ্যাত আমার লেকচার ট্যুরের মাত্র তিন সপ্তাহ আগে একটা খবর ছাপানো হলো শীর্ষস্থানীয় একটা পত্রিকা সানডে টাইমসে সানডে টাইমসে হেডলাইন করা হলো এভাবে ঘৃণা ছড়িয়ে দেওয়া মুসলিম ধর্মপ্রচারককে ব্রিটেনে ঢুকতে হচ্ছে পত্রিকাটি আমার লেকচারের অংশবিশেষ তুলে দিল সেগুলো হয় প্রসঙ্গ ছাড়া উদ্ধতি নয়তো ভুল বলা হয়েছে আমাকে এমনভাবে তুলে ধরল যেন আমি ঘৃণা প্রচার করি আর সন্ত্রাসবাদকে সমর্থন করি তার কয়েকদিন পরে সেই খবরটাকে তুলে নিয়ে আবার ছাপানো হলো যুক্তরাজ্যের অনেকগুলো খবরের কাগজে শুধুমাত্র যুক্তরাজ্যের কাগজে নয় আন্তর্জাতিক বিভিন্ন খবরের কাগজে ছাপানো হলো যেমন ভারতেও দুর্ভাগ্যজনকভাবে পত্রিকায় এই খবরগুলো দেখে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি টেরেসা মে আমার বিরুদ্ধে একটা এক্সক্লুশন অর্ডার পাশ করলেন ২০১০ সালের ১৬ জুন তিনি পত্রিকায় খবরটা পড়েছেন আর ইউটিউবে কিছু ভিডিও ক্লিপ দেখেছেন আর এই ভিডিওগুলোতে প্রসঙ্গটা বাদ দেওয়া হয়েছে এছাড়াও সেই ভিডিওতে অনেক কিছু এডিট করা হয়েছে এই ইউটিউব ক্লিপ আর পত্রিকার খবরের ভিত্তিতে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি দু হাজার দশ সালের অর্ডার পাস করলেন এর পরের দিন সতেরোই জুন ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার বোম্বে সতেরোই জুন তিনি আমার ভিসাকে বাতিল করে দিলেন আমি যুক্তরাজ্যের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পেয়েছিলাম ইস্যু করা হয়েছিল দুই সালের পনেরোই জুলাই মেয়াদ ছিল দুই হাজার তেরো সালের পনেরোই জুলাই পর্যন্ত গত বিশ বছর ধরে আমি যুক্তরাজ্যে আসা যাওয়া করছি এমনিতেও এখানে এসেছি লেকচার দিতেও বেশ কয়েকবার এসেছি আমার কাছে পাঁচ বছরের মাল্টিপল ভিসা ছিল যেটা দিয়ে আমি আগেও দুইবার এসেছি দুই এবং 2009 হাজার নয় কোনোরকম শুনানি ছাড়াই ভিসাটা বাতিল করা হল আমার মতে এটা মত প্রকাশের স্বাধীনতা আর মানবাধিকারের উপর একটা আক্রমণ ছাড়া কিছুই নয় চার্লস ফার যিনি সে সময় অফিস ফর সিকিউরিটি অ্যান্ড কাউন্টার টেরোরজমের ডিরেক্টর ছিলেন তিনি এই এক্সক্লুশন অর্ডারের পক্ষে ছিলেন না তিনি চেয়েছিলেন যেন আমি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে পারি যাদের কাছে তার মতে সরকার পৌঁছাতে পারছে না তবে হোম সেক্রেটারি তার সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টার কথাগুলো শুনলেন না তিনি এক্সক্লুশন অর্ডারটা পাস করালেন আর এই কয়েক সপ্তাহ পরে তিনি চার্লস ফারের অধীনে একজন উপদেষ্টাকে বরখাস্ত করে দিলেন যিনি আমাকে সমর্থন করেছিলেন আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক নিয়মকানুনের চেয়ে বিচার বিভাগের উপর বেশি ভরসা করি আমাদের দেশ ভারতে পাশাপাশি যুক্তরাজ্যেও আমরা জুডিশিয়াল রিভিউয়ের জন্য ব্যাপারটা নিয়ে হাইকোর্টে গেলাম যদিও হোম সেক্রেটারি বলেছেন মানবাধিকারের ক্ষেত্রে আমি মামলা করতে পারব না কারণ আমি যুক্তরাজ্যের নাগরিক নই জাস্টিস ট্যানস্টন বললেন রিভিউ করার পরে তিনি বললেন যে আমি মামলা করতে পারি তিনি একটা জাজমেন্ট পাস করালেন আর বললেন যে হোম সেক্রেটারির প্রথম তিনটি সিদ্ধান্ত একটা ষোলোই জুনে একটা ১৭ জুনে আর একটা সাতাশে জুনে এর সবগুলোই আইন বেরো তবে এর পরে হাজার দশ সালের আগস্ট মাসে তারা আরো বাড়তি কিছু তথ্য দিল তখন তিনি বললেন এটা আইনসম্মত ব্যাপারটা ঠিক যুক্তিসঙ্গত না বিচার বিভাগের উপর আমার আস্থা আছে আমরা একটা আপিল ফাইল করেছি হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আর আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ খুব শীঘ্রই এক্সক্লুশন অর্ডারটা বাতিল করা হবে কোর্ট অফ আপিলে আশা করছি যে ভবিষ্যতে একদিন হোম সেক্রেটারি টেরিসামের সাথে আমি সাক্ষাৎ করবো সামনাসামনি আর তাকে ইসলাম ধর্মের শান্তির বাণীগুলো শোনাব আমার লেকচার আর ইসলাম সম্পর্কে কোনো ভুল ধারণা থাকলে সেটাও দূর করে দেব আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে সশরীরে অক্সফোর্ড ইউনিয়নে এসে এই লেকচারটা দেব তারপর সরাসরি প্রশ্নোত্তর পড়ব স্যাটেলাইটের মাধ্যমে না গত মাসে আমি ফ্রান্সে গিয়েছিলাম ফ্রান্সের প্যারিসে সেখানে বোর্ড মিটিং করেছিলাম আমাদের ট্রাস্টের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল যার হেড অফিস যুক্তরাজ্যে এছাড়াও আছে ইউনিভার্সাল ব্রডকাস্ট লিমিটেড যেহেতু যুক্তরাজ্যে যেতে পারছে না তাই বোর্ডের সদস্যদের আসতে বললাম প্যারিসে আর খুবই অবাক হলাম এমনিতে সবাই মনে করে যে ইসলামের প্রতি ফ্রান্সের বেশি যখন জন্য আবেদন করলাম পেয়ে গেলাম মাত্র এক ঘন্টায় আমরা সেখানে বোর্ড মিটিং করলাম যুক্তরাজ্যেই করতে চেয়েছিলাম পারেনি সেই এক্সক্লুশন অর্ডারের জন্য আমি আশা করছি কোর্ট অব আপিল খুব শীঘ্রই এটাকে বাতিল করবে আর যদিও পৃথিবীর মানুষ ভাবতে পারে যে এ ধরনের এক্সক্লুশন অর্ডার মত প্রকাশের স্বাধীনতার উপর একটা আক্রমণ তবে আমি ধন্যবাদ জানাবো অক্সফোর্ড ইউনিয়নকে যে একটা এক্সক্লুশন অর্ডার পাশ করা হয়েছে আমার বিরুদ্ধে তারপরও তারা আয়োজন করেছেন এই বিতর্কের বা এই লেকচার আর প্রশ্নোত্তর পর্বের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অক্সফোর্ড ইউনিয়নকে বিশেষ করে এর প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যানকে এই অনুষ্ঠানের আয়োজন করে তিনি যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন আমার কথাগুলোর সাথে অক্সফোর্ড ইউনিয়ন একমত হতে পারে নাও পারে আমার কথাগুলো পছন্দ করতে পারে নাও করতে পারে আমি প্রশংসা করছি যে তারা মত প্রকাশের স্বাধীনতাকে যথেষ্ট গুরুত্ব দেয় আকাশের রং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 ममिन बंदार निजेटी इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाइम पीस टी बांगलाय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 ও ই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই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 पुन सम्प्रचार सकाले पीटी कुरान चूड़ान बार्ता महा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 शायख अब्दुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी रविवार और मंगलवार सन्धार साढ़े पांच सम्प्रचार सकाल छेक् शेष कर आगे कथा शांति हल मानुषुल समाधान এই পৃথিবীর অনেক দেশেই আর্মি আছে মিলিটারি আছে তাদের আছে নেভি আছে বিমান বাহিনী অনেক দেশের আছে ভয়াবহ সব মারণাস্ত্র অনেকের আছে পারমাণবিক অস্ত্র বিশ্বাস করেন এগুলো দিয়ে মানুষের সমস্যাগুলোর সমাধান করা যাবে না আমার মত অনুযায়ী একমাত্র সমাধান মানুষ সমস্যাগুলোর সেটা শান্তি পার্থক্য থাকতে পারে পার্থক্য থাকবে কালচারে পার্থক্য থাকবে আমাদের ভাষাই পার্থক্য গায়ের রঙে পার্থক্য সমাজ ব্যবস্থায় আমাদের মধ্যে যতই পার্থক্য থাকুক আমাদের সবচেয়ে বড় যে মিলটা সেটা হচ্ছে আমরা সবাই শান্তি চাই আমার মত অনুযায়ী শান্তি হচ্ছে মানুষ জাতির সমস্যাগুলোর একমাত্র সমাধান আমার লেকচারে শুরুতে বলেছিলাম ইসলাম এর মূল আরবি শব্দটা সালাম যার মানে হচ্ছে শান্তি আর এই সালাম শব্দটা পবিত্র কোরআনে আছে সব মিলিয়ে তেতাল্লিশ বার আর বিভিন্ন রূপ ধরলে শব্দটা কোরআনে আছে সব মিলিয়ে একশো তেতাল্লিশ বার সালাম শান্তি এই শব্দটা পবিত্রকরণে আছে সব মিলিয়ে একশো তেতাল্লিশ বার আর লেকচারের শুরুতে আমি আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম আসসালাম আলাইকুম যার মানে সবার উপরে শান্তি বর্ষিত হোক পবিত্র কোরণ বলছে সুরাই ইয়াসিন উদ্দিন নম্বর ছত্রিশ আয়াত নম্বর আটান্ন যে সালাম হচ্ছে একটা সম্বাসন। পক্ষ থেকে আল্লাহ অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ স্বানাকে বলা হয়েছে আসসালাম শান্তির উৎস করন বলছে সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয় নম্বর ষোলো আল্লাহ তালা তাদেরকে পরিচালনা করেন যারা তার কাছে আসি শান্তি ও নিরাপত্তার পথে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যান আর সেই কারণেই পবিত্র কোরণের সবগুলো অধ্যায় কোরণে মোট একশো অধ্যায় আছে নয় নম্বর বাদে সবগুলো অধ্যায় শুরু হয়েছে সুন্দর এই কথা দিয়ে বিসমিল্লাহ রহমানের রাহিম আল্লাহ সোমান তালার নামে শুরু করছি যিনি দয়াময় পরম দয়ালু আমার মতে শান্তি হচ্ছে মানুষের সমস্যাগুলোর একমাত্র সমাধান আর আমার কাজ হচ্ছে শান্তির বাণী প্রচার করা আমার মিশন শান্তি প্রচার করা আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি পাঁচ বছর আগে পিস টিভি নামে একটা গ্লোবাল স্যাটেলাইট চ্যানেল শুরু করেছিলাম দুই সালে জানুয়ারিতে দুই সালে জানুয়ারিতে শুরু করলাম পিস টিভি ইংরেজিতে আড়াই বছর পরে দুই সালে পিস টিভি উর্দু আর ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে দুই হাজার এপ্রিলে আমরা শুরু করতে যাচ্ছি পিস টিভি বাংলা বর্তমানে পিস ইংলিশের দর্শক সংখ্যা পৃথিবী জুড়ে ইসলামিক চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমাদের দর্শক সংখ্যা দশ কোটিরও বেশি আর তাদের মধ্যে পঁচিশ পারসেন্টেরও বেশি দর্শক হচ্ছেন অমুসলিম যদি আমি মাত্র একজন মানুষকেও বোঝাতে পারি হোক সে মানুষটা মুসলিম বা অমুসলিম যদি তাকে বিরত রাখতে পারি একজন নির্ভ মানুষকে হত্যা করা থেকে আমি মনে করব যে পুরো মানুষজা থেকে বাঁচিয়েছি শান্তি হচ্ছে একমাত্র সমাধান আমি শুধু শান্তির কথায় বলবো আমার মিশন শান্তির মানে প্রচার করা লেকচার শেষ করার আগে আমি ডক্টর অ্যাডাম পেয়ারসনের একটা কথা উদ্ধতি দেব ডক্টর অ্যাডাম পেয়ারসন বলেছেন মানুষ ভয় পায় যে একদিন পারমাণবিক অস্ত্রগুলো হয়তো আরবদের হাতে চলে যাবে তারা আসলে বুঝতে পারে না যে ইসলামের বোমা অর্থাৎ শান্তির বোমা পৃথিবীতে অনেক আগেই পড়েছে এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লিয়াল্লাম জন্মেছিলেন ওয়াখির দামানুল্লাহুল্লা আলম লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আপনারা যারা প্রশ্ন করতে চান তারা হাত তুলে আমাকে জানাবেন ডক্টর নায়েককে প্রশ্ন করার জন্য এখানে আমাদের নিয়মটা হবে এরকম আপনারা হাত তুলে আমাকে জানাবেন তারপর আপনারা পডিয়ামের উপর মাইক্রোফোনের সামনে দাঁড়াবেন একবারে জন করে প্রশ্ন করার সময় পডিয়ামে দাঁড়াবেন আর উত্তর শেষ না হওয়া পর্যন্ত দয়া করে সেখানেই আপনারা থাকবেন তারপর আপনার সিটে চলে যাবেন তাহলে প্রথম প্রশ্ন এদিক থেকে তারপর এদিকে তারপর ওপাশে এভাবে প্রশ্ন করা চলতে থাকবে হাত তুলে আমাকে জানাবেন উত্তর শেষ হলে সিটে বসে পড়বেন ড নায়ক আপনার লেকচারের জন্য অনেক ধন্যবাদ আমার প্রশ্নটা হলো আপনি বলেছেন আপনি শান্তি প্রচার করেন আপনি ইসলাম ধর্মের শান্তি ধারণাটা খুব সুন্দরভাবে বললেন আপনার মাইক্রোফোনের সামনেও লেখাছে পিস তার মানে শান্তি আমিও আপনার সাথে অনেক বিষয়ে একমত আমার প্রশ্ন হচ্ছে তারপরও কেন আপনার কথাগুলোকে বিতর্কিত হিসেবে দেখা হয় ইসলামিক বিশ্বে বিভিন্ন মুসলিম বিশেষজ্ঞগণ তারা আপনার কথাগুলোকে ভুল বলে মনে করেন এরকম হওয়ার কারণটা কি আপনি বললেন যে হোম সেক্রেটারি আপনাকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করেছেন মিডিয়ার ষড়যন্ত্রের কারণে তারপরেও অনেকেই কেন আপনার কথাগুলোকে অপছন্দ করে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি যদি শান্তির বাণী প্রচার করি শান্তি প্রচার করি তারপরেও অনেকে আমার বিরুদ্ধে মুসলিম আছে অমুসলিম আছে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি ভাই আপনাকে বুঝতে হবে যখন কেউ জনপ্রিয় হয়ে যায় তখন অবশ্যই তার বিরুদ্ধে কিছু লোক থাকবে সেই জনপ্রিয় মানুষটা ভালো কাজ করতে পারে খারাপ কাজও করতে পারে আমি আপনাকে একটা সুন্দর উদাহরণ দিচ্ছি বর্তমানে মাইকেল এইচ হার্ট নামে একজন লেখক তিনি একটা বই লিখেছেন পৃথিবীর ইতিহাসে প্রভাবশালী একশো জন মানুষ তিনি খ্রিস্টান হলেও তালিকায় এক নম্বরে রেখেছেন সবচেয়ে প্রভাবশালী মানুষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে এমনিতেও দেখবেন যে মুসলিমরা তাদের নবীকে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রভাবশালী মানুষ বলে মনে করে থাকে অনেক অমুসলিমও ব্যাপারটাকে এইভাবেই দেখে থাকে তবে যদি ভালো করে দেখেন যে এই পৃথিবীতে যে মানুষটার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তিনিও নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই বইটাতে তালিকায় দুই নম্বরে আছেন স্যার আইজাক নিউটন তিনি আসলে সব মানুষের কাছে সেভাবে পরিচিত নন তিনি ছিলেন বিজ্ঞানী সেই তালিকায় তিন নম্বরে আছেন যীশুখ্রিস্ট বা ইসা্লাম খেয়াল করলে এটাও দেখবেন পৃথিবীর ইতিহাসে যার বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ বই লেখা হয়েছে তিনি হলেন যীশু খ্রিস্ট বা সালাম এই বইগুলো দেখে আমি কি এমন সিদ্ধান্ত নেব যে নবী মো সাল্লাসাল্লাম এবং যীশু খ্রিস্ট বা ইসা্লাম তারা ভালো মানুষ ছিলেন না আপনাকে বুঝতে হবে যখন কেউ জনপ্রিয় হয়ে যায় অবশ্যই তার বিরুদ্ধে কিছু লোক দাঁড়িয়ে যাবে আর যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টের কথা অনুযায়ী দুই হাজার সালে আমি যখন এসেছিলাম এখানে একটা বিশ্বস্ত সূত্রে আমি জেনেছিলাম যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্যাটেলাইট চ্যানেল হচ্ছে পিস টিভি আর যুক্তরাজ্যের সবচেয়ে বেশি ইসলামিক স্যাটেলাইট চ্যানেল দেখা হয় সেটাও পিস টিভি শুধুমাত্র মুসলিমরা যে দেখে তা নয় অনেক অমুসলিমও পিস টিভি দেখে এই রিপোর্টই বলছে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা হলেন ডক্টর জাকির নায়েক আর যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তাও ডক্টর জাকির নাইক এই কারণে হোম ডিপার্টমেন্ট আমাকে অনুরোধ করেছিল যে আমি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে পারব কি না যাদের কাছে ইউকে সরকার পৌঁছাতে পারছে না তবে এখন সরকার পরিবর্তন হয়েছে আর আমার মনে হয় এটা আসলে একটা রাজনৈতিক পদক্ষেপ কোনো আইনি পদক্ষেপ নয় আর হয়তো তারা চেয়েছিল জনপ্রিয় কাউকে যাতে সবাইকে জানাতে পারে আমরা মুসলিমদের বিরুদ্ধে খুব কঠোর আর আমার মতামত জানতে চাইলে বলবো আমি রাজনৈতিক নেতাদের চেয়ে বিচার বিভাগের উপর বেশি ভরসা করে থাকি আমার মতে এরকম হয়েছে রাজনৈতিক অর্ডারটাকে বাতিল করবে কোর্ট অব আপিল আশা মিলিয়াস পেয়েছেন পেশায় একজন আইনজীবী ऐतिहासिक और धर्म विशेषज्ञ अपनी खूब सुंदर भावे इसलम एवं कुरान विभिन्न विषय व्याख्या करलों तब इहुदी धर्म ख्रीटान धर्म और इसलम य सबग धर्म ही इब्राहिम धर्म विश्वास एजन इहुदीय प्राय एक ही रकम कथा बोलते आपनी जे सब कथागुल उधति दीते सरि उधृति देवे ताओरत और तालमुद ख्रीटान मत कथागला बैवलर ओल्ड टेस्टमेंट और निव टेस्टमेंटर उद्धति दिए और ठीक जाना कथा बोलते पर एक धर्म अन्टा धर्म चाहते बस उन्नत और सत्यी और अन्य धर्मगूल मिथ्या बोधा बोलते परिनाटार फलाफल क्य होते এসব কারণেই একসময় ক্রুসেন হয়েছিল ইতিহাস বলছে আপনি সুবিচার আর শান্তির কথা বললেন পবিত্র বাইবেলেও এই সুবিচার আর শান্তির অনেক বেশি বলা হয়েছে অনেক বেশিবার বলা হয়েছে পবিত্র চাইতে অনেক বেশি আর খ্রিস্টান ধর্মের অনুসারীরাও অনেক শান্তিপ্রিয় তিনশো তেরো খ্রিস্টাব্দে রোমান সম্রাট তাদের সমর্থন করেন এখন আপনার কথাগুলোর সাথে ইহুদি বা খ্রিস্টান ধর্মের কথার পার্থক্যটা কি আর তার ফলাফল কি হতে পারে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি আপনার সঙ্গে একমত যদি ইহুদিদের ধর্মগ্রন্থ পড়ে দেখেন খ্রিস্টান ধর্মগ্রন্থ সেখানেও দেখবেন শান্তির কথা আছে আমি আমার কোনো লেকচারে এরকম কথা কখনোই বলিনি যে অমুক ধর্মটা শান্তির বিরুদ্ধে অথবা অমুক ধর্মটা সন্ত্রাসবাদকে সমর্থন করে আমি বলেছি সবগুলো ধর্মই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমি আমার লেকচারে আরেকটা কথাও বলেছিলাম যে করোনার একটা আয়াত সুরা মাইন্দা অধ্যায় পাঁচ আয়াত বত্রিশ এই আয়াতটা খুব জোরালো বলছে আমি অন্য কোনো ধর্মগ্রন্থে এরকম কোনো কথা দেখিনি কারণ আমি কম্প্যারেটিভলি যেন ছাত্র আয়াতটা বলছে যদি আপনি একজন নিরীহ মানুষকে হত্যা করেন তাহলে আপনি যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলেন আর যদি একজন নিরীহ মানুষের জীবন বাঁচান তাহলে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালেন এটা মাত্র একটা আয়াত তবে সাধারণভাবে আমি একমত যে বেশিরভাগ ধর্ম প্রায় সবগুলোই শান্তির বাণী প্রচার করে এই কারণে যীশু খ্রিস্ট বা ইসলাসাল্লাম বলেছিলেন নিউ টেস্টেন্টের গসল লুক অধ্যা নম্বর চব্বিশ অনুচ্ছেদ ছত্রিশ তিনি উপরের ঘরে গিয়ে তার শিষ্যদের উদ্দেশ্যে বলে উঠলেন সালাম আলাইকুম এটার মানেও একই তোমাদের উপর শান্তি বর্ষিত হোক হিব্রুতে তাহলে দেখা যাচ্ছে যীশুখ্রিস্ট বা ইসলাসাল্লামও সম্ভাষণ করতে গিয়ে বললেন সালাম আলাইকুম আর এই কথাটাকে যদি আরবি করানো হবে আসসালাম আলাইকুম শান্তি বর্ষিত হোক আপনি বললেন একটা ধর্ম একটা ধর্মের চেয়ে উন্নত নয় আমার মতে আমি বিশ্বাস করি আল্লাহ মাত্র একটাই ধর্ম পাঠিয়েছেন তিনি অনেকগুলো ধর্ম পাঠাননি পবিত্রকরণ বলছে যে আল্লাহ মানুষ বিভক্ত করেছেন বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে বিভিন্ন ভাষায় যাতে একে অন্যের সাথে পরিচিত হতে পারে এজন্য না যে এক অন্যকে ঘৃণা করবে একমাত্র আল্লাহ তালা যে ধর্মটা পাঠিয়েছেন সব নবীর সালগনের কাছে হোক তিনি মুসা অথবা হোক যিসুবা ইসাল্লা সাল্লাম মুসাল্লা ইসাল্লাম मोहम्मद सलाम से आल्ला इच्छा के समर्पण और विश्वास करी नबी रसलगण सबई आदम नू मु जीशु मोहम्मद तरा सब शांति सबा एक धर्म ही प्रचार कर एक एक्ल्लाह के विश्व इबादत करा आल्लाज्छा के सम्पूर्ण भाव समर्पण करा आशा कर उत्तर पे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 अल्लाह ला क्यों इसलम मंद पथ के निर्वाचन ना कर निर्देश दिए पथे चला जाए ना प्रति रविवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस इंगलाय মানবতার পথ প্রদর্শক আলফোর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য ইসলামের মূল নির্দেশনগুলো কি কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতমুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল এ সব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন এর অফিয়াস देशना जानते हम देख कुरानी बृहस्पतिवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी बांगल्बा চলছে এক পিছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গড়েছে ছয়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 প্রতি বৃহস্পতিবার প্রায় সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা এর আলম जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच प्रति रविवार रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टेषेवी गुड आफ्टर नाम एजिओसप्री अक्सफोर्ड इन सेक्रेटर प्रश्न कर हिजाब महिला मत हिजाब अवश्य तरफ छोट कर चिंता करेक्चारे हिजबर कल महिला निराप्ता दे महिला जो हिजब पढ़ा सिंह नए সেখানে তাহলে সে মহিলাকে ছোট করা হচ্ছে বোন সুন্দর প্রশ্ন করেছেন আমি বলেছিলাম যে মহিলারা হিজাব পালন করবে এখন হিজাব পালনের সিদ্ধান্ত নিয়ে মহিলারা তো নিজেকে ছোট করছে এটা তাদের নিচু করছে পবিত্র কোরআন পড়লে দেখবেন কোরআন এবং ইসলাম এই হিজাবের বিধান দিয়েছে তার মানে মহিলারা শরীর ডেকে রাখবে যে অংশটা দেখা যাবে সেটা হচ্ছে মুখ আর কবজি পর্যন্ত হাত এটা করা হচ্ছে স্বাধীনতার জন্য আর এই কথাটা যে শুধু কোরনে বলা হয়েছে তা নয় এই কথাটা বলা হয়েছে বাইবেলেও বাইবেল পড়লে দেখবেন ফার্স্ট থিমথি অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নয় বলা হয়েছে যে মহিলারা শালীনতার সাথে তাদের পোশাক পরবে তাদের পোশাক হবে ভদ্র এবং তারা চুলে বড় খোপা করবে না চুলে স্বর্ণ বা মুক্তা দেবে না এরপর আরও বলা হয়েছে ফার্স্ট কোরথিয়ান্স অধ্যায়ে নম্বর এগারো অনুচ্ছেদ পাঁচ ও ছয় যে মহিলা মাথা ঢেকে রাখে না সে নিজেকে অসম্মান করে তার চুল কেটে দেওয়া উচিত আমি এটা সঙ্গে একমত নয় এখানে বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি একইভাবে বেদ পড়লে দেখবেন বলা হয়েছে মহিলারা মাথা ঢেকে রাখবে তাহলে সবগুলো ধর্মগ্রন্থই বলছে যে মহিলারা কাপড় দিয়ে মাথা ঢাকবে এটা শালীনতার জন্য এটা মহিলাদের ছোট করার জন্য নয় আর আপনারা দেখবেন আমার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছিল এরকম যে ডক্টর জাকির নাইক বলেছেন মহিলারা যদি হিজাব না পড়ে আর যদি তারা পশ্চিমা পোশাক পরে তাহলে তাদের ধর্ষণের শিকার হওয়ার সম্ভাবনা থাকে এখানেও আসলে ভুল উদ্ধৃতি দেওয়া হয়েছে আমি বলেছিলাম যে মহিলারা খোলামেলা পোশাক পরলে ধর্ষিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি আরেকটা কথা বলি যে স্যান্ডেটাইমস পত্রিকা যে পত্রিকা আমার বিরুদ্ধে খবর ছেপেছিল এক বছর আগে 2009 সালে মার্চ মাসের নয় তারিখে স্যান্ডে টাইমসে এটা ছাপা হয়েছিল যে ব্রিটেনে প্রতি সাত জনে একজন মনে করে যে সব মহিলারা খোলামেলা পোশাক পরে তাদের আঘাত করা উচিত দুঃখিত মেয়েটার সঙ্গে একমত নই যেটা দেওয়া হয়েছিল পোশাক পরে তাদের আঘাত করা উচিত এর সঙ্গে আমি একমত নই এছাড়াও আরেকটা খবর ছাপা হয়েছিল সেটা দুই সালে সেই একই পেপার সানডি টাইমস বলা হয়েছে যে ব্রিটিশদের মধ্যে শতকরা ২৬ জন মনে করে যে খোলামেলা পোশাক মহিলাদের ধর্ষিত হওয়ার পেছনে আংশিক বা সম্পূর্ণভাবে দায়ী তাই আমি মনে করি আপনি যত বেশি শালীনভাবে পোশাকটা পরবেন তত বেশি সম্মান পাবেন তাই ইসলামে মহিলাদের জন্য এই হিজাবের বিধান দেওয়া হয়েছে তাদের ছোট করার জন্য নয় উপরে তোলার জন্য আমি একমত যে কালচারে পার্থক্য থাকবে ইসলাম কাউকে পালন করার জন্য জোর করতে পারে না কালচারে পার্থক্য থাকবে যেমন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি যে কিছু সমাজে তারা মনে করে যে মহিলাদের দিকে তাকানোটাও অবদ্রতা। কিছু সমাজ মনে করে তাকালে কোনো সমস্যা নেই তবে কোনো মহিলাকে স্পর্শ করলে অবদ্রতা। আবার কিছু সমাজ মনে করে হ্যান্ডশেক করলে কোনো সমস্যা নেই কিছু সমাজ মনে করে চুমু দিলেও সমস্যা নেই কিছু সমাজ মনে করে একটা ছেলের একটা মেয়ে নিজের ইচ্ছায় যা কিছু করতে পারে সমস্যা নেই তাহলে এক এক সমাজে এক এক কালচারে এক এক রকম নিয়মকানুন দেখতে পাবেন একবার গিয়েছিলাম আমেরিকায় একটা লেকচার অনুষ্ঠানে একজন আমেরিকান বললেন তোমাদের প্রাচ্যের মহিলারা খুবই অভদ্র অবাক হলাম বললাম আপনি প্রাচ্যের মহিলাদের অভদ্র বলছেন কেন তিনি তখন বললেন তোমাদের প্রাচ্যের মহিলারা তারা পেট অরাবৃত রাখে তাহলে আমেরিকা আর পশ্চিমা দেশগুলোতে পেট ঢেকে না রাখাটা হচ্ছে অবদ্রতা। আর ভারতে পেট না ঢাকাটা অভদ্রতা নয় শর্টসফাটা হচ্ছে অবদ্রতা। তাহলে বল আপনাকে বুঝতে হবে কালচারে পার্থক্য থাকবে নিয়মে পার্থক্য থাকবে ইসলাম জোর করতে পারে না পালন করার জন্য পবিত্রকরণে পরিষ্কার বলা হয়েছে সুরাফাকা অধ্যায়ের দুই আয়াত নাম্বার দুশো ছাপান্ন লাইক রাফিদ্দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই তবে যদি একজন মহিলা হিজাব পালন করতে চায় কারণ তারা মনে করে যে এভাবে শালীন থাকবে সম্মান পাবে আমার মতে অন্য মহিলাদের দ্বিমত হওয়া উচিত না আমি যখন যুক্তরাজ্যে গেছিলাম তখন হাজার হাজার মহিলাকে দেখেছি আমি যারা মাথা ঢেকে রেখেছে তারা মনে করে এতে মর্যাদা বাড়ছে কারণ হচ্ছে শালীনতা আশা করার উত্তরটা পেয়েছেন গুড ইভিনিং ডক্টর জাকির নায়ক আমার নাম ডক্টর রামসি অক্সফোর্ড থেকে ইউনিভার্সাল পিস অর্গানাইজেশনের অ্যাম্বাসডর এছাড়াও আমি মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের একজন সদস্য প্রথমেই বলবো আপনি অসাধারণ একটা কাজ করেছেন আলহামদুলিল্লা এবারে আমার প্রশ্নটা ড জাকির নায়ক ইসলাম সম্পর্কে ভীতি स्वाभाविक को घटना बोलें सरकम हम कि मुस्लिम सम्प्रदाय के कि प्रकार दायित्व पालन करते ना कि सामग्रिक भाव से चेष्टा करते भीति काटान আমার মতে সব ধরনের ভয় তৈরি হয় যখন দেখা যায় জিনিসটা আমাদের অজানা অচেনা ধন্যবাদ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম সম্পর্কে ভীতিটা কি স্বাভাবিক ঘটনা কিভাবে প্রতিকার করা যায় এখানে কি মুসলিম সম্প্রদায়কে সেই দায়িত্ব পালন করতে হবে হ্যাঁ ইসলাম সম্পর্কে ভীতি আছে এমন কি এই বিংশ শতাব্দীতেও আর আমি আমার লেকচারে বলেছিলাম আমার মতে ইসলাম সম্পর্কে এই ভিতির অন্যতম একটা কারণ হচ্ছে এই মিডিয়া এছাড়াও লেকচারে বলেছিলাম যে ইসলাম ধর্ম সম্পর্কে মিডিয়া বেশ কিছু ভুল ধারণা প্রচার করে থাকে আমি এব্যাপারে একমত যে এখানে আমাদের মুসলিমদের দায়িত্ব হচ্ছে আমরা ইসলামের সত্যের বাণী প্রচার করব। আমি জানি মুসলিমদের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে আমি বলছি না যে মুসলিমরা সবাই একশো পার্সেন্ট সবাই ভালো সব সম্প্রদায়ের ভিতরে কুলাঙ্গার আছে মুসলিমদের ভিতরে মিডিয়া এখানে কী করে তারা মুসলিম সম্প্রদায়ের থেকে এই কুলাঙ্গারদের বেছে নাই আর প্রচার করে যে এরাই হচ্ছে আদর্শ মুসলিম আমাদের যেটা করতে হবে আমরা প্রচার করব কোরআনের সঠিক শিক্ষাটা আর নবীম মোহাম্মদ সাল্লা হাদিসগুলো আর যদি কোনো মুসলিম এমন কোন কাজ করে যেটা ইসলাম ধর্মের বিরুদ্ধে যায় সেটা যদি সন্ত্রাসবাদ হয়ে থাকে যদি নিরীহ মানুষকে মারা হয় তাহলে আমাদের মুসলিমদের দায়িত্ব এই সব লোকদের জানানো যে এটা হচ্ছে হারাম কিছু মানুষ ভুলপথে পরিচালিত হয়েছে আর তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে তাই তারা বলে যে নিরীহ মানুষ হত্যা করাটা ইসলামের একটা অংশ এজন্য পুরস্কার পাবেন আমাদের দায়িত্ব হবে মূলধারার মুসলিম হিসেবে ইসলামের সঠিক আর সত্যের বাণী প্রচার করা আর এই সব মুসলিমদের ভুল পথে যেতে না দেওয়া এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আমাদের দায়িত্ব হবে যে দেশে বাস করি সে দেশে সরকারকে এটা জানানো যে ইসলাম একটা শান্তির ধর্ম আর আমি বিশ্বাস করি যে মুসলিমরা হবে সমাধানের একটা অংশ কোনো সমস্যার অংশ নয় সরকারের এটা ভাবা ঠিক হবে না যে মুসলিমরা সমস্যার একটা অংশ ভাবা উচিত যে মুসলিমরা সমাধানের একটা অংশ এই একই পরামর্শ আমি ভারতের পুলিশকেও দিয়েছি আর বোম্বের পুলিশদের পুলিশ সদস্যদের সাথে প্রায় দেখা সাক্ষাৎ হয় আমি তাদের বলি যে মুসলিমদের ব্যাপারে আপনারা বিশ্বাস করতে পারেন সবচেয়ে ভালো হয় যদি কথাবার্তা বলেন আমি বিভিন্ন দেশের পুলিশ অফিসারদের সাথে কথা বলেছি আমরা চেষ্টা করব বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দিতে ভুল ধারণাগুলো তাদের কাছ থেকে দূর করে দিতে আর প্রমাণ করব যে ইসলাম আসলে একটা সহনশীল ধর্ম এটা শান্তির ধর্ম আর আপনি যদি ইসলামের শিক্ষাগুলো জানেন তাহলে আপনি তাকে কখনোই ভয় পাবেন না যে সত্যিকারের মুসলিম আমি মুসলিম সম্প্রদায়ের কোলাঙ্গাদের কথা বলছি না আশা করুত নায়ক আমার নাম ইয়াসমিন আমি ইউনিভার্সিটির ছাত্রী আমার প্রশ্নটা আগে প্রশ্নটার একটা প্রসঙ্গ থেকে আপনি বলেছিলেন যে আপনি যুক্তরাজ্যে আসতে চেয়েছিলেন কারণ আপনি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে চেয়েছিলেন যাদের কাছে সরকার পৌঁছাতে পারছে না এখন আপনার মতে যুক্তরাজ্যের সরকার ঠিক কোন কারণে ব্রিটেনের মুসলিমদের কাছে সেভাবে পৌঁছাতে পারছে না ধন্যবাদ বোন আপনি প্রশ্ন করেছেন যে আমি যুক্তরাজ্যে আসতে চেয়েছিলাম সেই সব মুসলিমদের কাছে পৌঁছানোর জন্য যাদের কাছে সরকার পৌঁছাতে পারছে না আপনার বুঝতে একটু ভুল হয়েছে বোন আমি বলেছিলাম চার্লস ফার অফিস ফর সিকিউরিটিউন্টার টেরিজম এর ডিরেক্টর মনে করেন আমি না আর আমি যেটা মনে করি এখানে হোম ডিপার্টমেন্টের কাছে এই তথ্যটা ছিল যে পিস টিভি হচ্ছে যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্যাটেলাইট টিভি চ্যানেল মুসলিমরা দেখেন পাশাপাশি অমুসলিমরা দেখেন আর সবচেয়ে জনপ্রিয় বক্তা হোম ডিপার্টমেন্টের কথা অনুযায়ী আমার না হোম ডিপার্টমেন্টের কথা অনুযায়ী ডক্টর জাকির নাইক তিনি মনে করেছিলেন আমি তাদের কাছে পৌঁছাতে পারব আর তিনি হয়তো ভেবেছিলেন আমার কথাগুলো প্রভাব ফেলবে আর তিনি হয়তো আমার কথাগুলো প্রশংসা পড়েছেন সেই কারণেই তিনি হোম সেক্রেটারি টেরেসা মের পাশ করা সেই এক্সক্লুশন অর্ডারের বিরুদ্ধে ছিলেন আশা করি উত্তরটা পেয়েছেন আপনার মতে তার যুক্তিটা কি ছিল কারণটা কি হতে পারে যে জন্য সরকার মুসলিমদের কাছে পৌঁছাতে পারছে না হ্যাঁ যদি আমার মতামত জানতে চান যে আমি চার্লস ফারের দৃষ্টিভঙ্গিটার সাথে একমত কি না যে সরকার পৌঁছাতে পারছে না হ্যাঁ আমি একমত আমি তার সাথে একমত কারণ আগের প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম সরকারের এইভাবে ভাবা উচিত নয় যে মুসলিমরা সমস্যার একটা অংশ সরকারের ভাবা উচিত যে মুসলিমরা সমাধানের একটা অংশ কারণ এখানে অনেক মুসলিম আছেন যারা ব্রিটিশ নাগরিক আরেকজন মুসলিমের দায়িত্ব হচ্ছে যে দেশে বসবাস করছে সেখানকার আইন কানুন সবকিছু মেনে চলা যতক্ষণ না তাকে এমন কিছু করতে বাধ্য করা হচ্ছে যেটা ইসলাম ধর্মে নিষিদ্ধ অথবা এমন কিছু করতে বাধা দেওয়া হচ্ছে যেটা ইসলাম ধর্মে বাধ্যতামূলক ভারতের কথা যদি বলতে হয় আমার জানা মতে সেখানে এমন কোনো আইন বা সংবিধানের ধারা নেই যেটা ভারতের মুসলিমদের বাধ্য করছে এমন কিছু করতে যেটা নিষিদ্ধ অথবা এমন কোনো কাজে বাধা দিচ্ছে যেটা ইসলাম ধর্মে বাধ্যতামূলক তাই আমি একজন নিয়ম মানা মুসলিম আর ভারতীয় হিসেবে গর্বিত তাহলে আমি ভারতীয় মুসলিম হিসেবে গর্বিত আছেন যারা আমার করে ভাবেন তারা মুসলিম এবং তারা দেশের আইন সবকিছু মেনে চলছেন তাই তারা ব্রিটিশ মুসলিম আমার মতে সরকারের উচিত হবে মুসলিমদের বিশ্বাস করা আর তাদের যেটা করা উচিত তারা এটা নিশ্চিত করবে যে মিডিয়ারে মিথ্যে প্রচারণা কুৎসা ওঠানো যেন বন্ধ হয় সবচেয়ে সেরা দৃষ্টান্ত এখানে সেটা আমি নিজেই বর্তমানে পৃষ্টিভির दर्शक संख्या दस कटिटी बसिम अने जा शांति दूत तीन शांतिप्रिय मानुष अनेक देश राष्ट्रप्रधानगण आरकम तथि हिसाब से डेके आनी कि एत जन राष्ट्रप्रधान विभिन्न देश प्रेसिडेंट प्रधानमंत्री राजा तरह कथा डिनार करा एम लोक डेके सन्त्री समर्थन करचार कर আমি এখানে বলব এই পুরো ব্যাপারটাই আসলে কৌশলে নিয়ন্ত্রণ করেছে মিডিয়া মিডিয়া দ্বারা প্রভাবিত হওয়া সরকারের উচিত হবে না বা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে না তাদের কি করা উচিত তাদের উচিত হবে সেই লোককে ব্যাখ্যা করার সুযোগ দেয়া তাহলে আমার মতে তাদের ভেতরের ভুল ধারণাগুলো দূর হবে আর আমি নিশ্চিত যে যুক্তরাজ্য বসবাসের জন্য একটা শান্তিপূর্ণ জায়গা হবে আশাগুরুত্বটা পেয়েছেন আমরা অনুষ্ঠানটি পরিচালনা করলাম স্যাটেলাইট লিংকের মাধ্যমে যাই হোক আমি এবার সবাইকে অনুরোধ করব আসুন সবাই মিলে ডক্টর নায়ককে লেকচারের জন্য ধন্যবাদ জানাই তারপর অনুষ্ঠান শেষ করার জন্য আমরা চলে যাব পিস টিভি স্টুডিওতে এখানে শেষ করছি আমি জেমস ল্যাংম্যান ধন্যবাদ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অক্সফোর্ড ইউনিয়নকে বিশেষ করে অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যানকে এই অনুষ্ঠানের আয়োজনের জন্য তারা যেভাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেটারও প্রশংসা করছি এই লেকচারের জন্য আর এছাড়াও যুক্তরাজ্যের লোকজন এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হতে দেখবে যে আমি এমন একজন মানুষ যে শান্তির প্রাণী প্রচার করে সরাসরি সম্প্রচারে কোনো কিছু এডিট করা যায় না কোনো কিছু বদলানো হয় না আপনি এই সরাসরি সম্প্রচারে ভরসা করতে পারেন ইউটিউবের ক্লিপে সেই ভরসাটা নেই সেটা বদলানো যেতে পারে আমি আবারও অক্সফোর্ড ইউনিয়নের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করছি খুব শীঘ্রই যখন এক্সক্লুশন অর্ডারটা বাতিল করা হবে ইচ্ছে আছে আমি নিজে একবার অক্সফোর্ড ইউনিয়নে এসে সদস্যদের সাথে পরিচিত হব সবাইকে অনেক ধন্যবাদ ও আখিরি দেওয়ানা আনেন আহমদুল্লাহ রবিল बड़ो बड़ो আলেমগণের নিকট থেকে ফতুয়া এসেছে যা বলে যে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যাংক জি বি বাহান্ন এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় तीन चार शून्योड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजिश टा पाठिएमेल कर समाधान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 হাফেজ এবিএম, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছে আর কি আছে জানার জন্য দেখুন বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন বেলাল মাদালী তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য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 প্রতি রবিবার মঙ্গলবার আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুণাহ রয়েছে কবির করা চালা ক্ষমা করে দেবের देख बड़ गुणा प्रति सोमवार शनिवार सन्ध्या साढ़े पांच टुन सम्प्रचार सकाल छंगे पीस टी